أعوذ بالله من الشيطان الرجيم إننا نخاف من ربنا يوماً عبوساً قمطريرا فوقاهم الله شر ذالك اليوم ولقاهم نظرة وسرورا أمرا تو آماد الرابير بخوته كيش دينير آزابير بھائبه تو جا هبه كثين بيباد بھرا اوتي شوئ دير خدين আল্লাহআ তাদেরকে সেদিনের অকল্যাণ থেকে রক্ষা করবেন এবং পরকালের পথে যাত্রা শীর্ষক সিরিজের বিভিন্ন ধারাবাহিক লেকচার সমূহ এখন আমরা অবস্থান করছি আমাদের আজকের চোদ্দতম সেশনে এবং এর পূর্বে কয়েক সেশন ধরে আমরা আলোচনা করছিলাম বিচার দিবসে বিচারের দিনে মানুষদের কি অবস্থা হবে সেই সম্পর্কে বারো নম্বর আলোচনা করেছিলাম বিচারের ময়দানে কাফির মুশ্রিকদের অবস্থা কেমন হবে সেই সম্পর্কে এবং আমাদের গত আলোচনা করেছিলাম মুসলিম হওয়ার পরেও যারা গুণাহার অপরাধী তাদের অবস্থা কিয়ামতের দিন কি হবে সেই সম্পর্কে এবং আজকে আমাদের চোদ্দতম শেশনে ইনশাআ আল্লাহ আমরা আলোচনা করব কিয়ামতের দিন সৎকর্মশীল বান্দাদের। মুত্তাকিদের কি অবস্থা হবে সেই সম্পর্কে এবং কারা কিয়ামতের দিন ভয়ভীতি আতঙ্ক থেকে আজাব থেকে নিরাপদে থাকবেন তারা কারা বলেন ইন্দী উল ইক মুবা দূনস হাসি সহ ওহুম ফিম ফুস হুম খালিদ যাদের জন্য প্রথম থেকেই আমার পক্ষ থেকে কল্যাণ নির্ধারিত হয়েছে তারা যাহার নাম থেকে দূরে থাকবে তারা তার ক্ষীণতম শব্দও শুনবে না এবং তারা তাদের মনের বাসনা অনুযায়ী চিরকাল বসবাস করবে মহাত্রাস ফাজ আকবর তাদেরকে চিন্তান্বিত করবে না এবং ফেরেজ তারা তাদেরকে অভ্যর্থনা করবে বলা হবে আজ তোমাদের দিন যে দিনের ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছিল যারা কি দিন নিরাপদে থাকবেন তারা কারা আল্লাহ মোহাম্মদাল্লাহ বলছেন তারা হচ্ছে যাদের জন্য প্রথম থেকেই আল্লাহ কল্লা নির্ধারণ করে রেখেছেন যাদের জন্য প্রথম থেকেই আল্লাহর কল্যাণকে নির্ধারণ করে রাখা হয়েছে তাদেরকে আলো সহ নিরাপদে রাখবেন সেই ওয়াদা আলোসু মোহাম্মদাল্লাহ করেছেন এবং আলো সুহামদাল্লা তাদের পরিচয় দিয়ে আরো বিস্তারিত বলছেন তাদের আরেকটি বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ বলছেন লাহ জুন ফাজা আল ফাজা আল আকবর মানে হচ্ছে সবচেয়ে দিন কিয়ামতের দিনের চেয়ে দিন আর দ্বিতীয়টি নেই আলাসু মোহাম্মদ বলছেন লাহন হুমুল ফাজা আল আকবর মানে মহাত্রাশ তাদেরকে চিন্তান্বিত করবে না অর্থাৎ ন্যায়পরায়ণ এই সমস্ত মুমিন ব্যক্তিরা সবচেয়ে ভয়ঙ্কর দিনটিতেও চিন্তামুক্ত থাকবেন নিরাপদে নিশ্চিন্ত থাকবেন অথচ এই সকল ব্যক্তিদের এত নিশ্চিন্ত নিরাপদে থাকার কারণ কি কেননা অন্যান্য মানুষেরা তারা থাকবে ভীত সন্তোস্ত আতঙ্কিত এবং ভীষণ চিন্তাগ্রস্ত অবস্থায় কিন্তু এই সকল ব্যক্তিরা থাকবে ফুরফুরে মেজাজে এবং এর উত্তর রয়েছে কুরআন এবং হাদিসে কেননা এই সকল লোকেরা যখন দুনিয়ায় থাকত তখন তারা বলত আমরা আমাদের পালনকর্তার তরফ থেকে একটি ভীতিপ্রদ ভয়ঙ্কর দিনের ভয় রাখি এই সকল পূর্ণবান নারী এবং পুরুষ যখন তারা দুনিয়ায় ছিলেন তখন তারা বলতেন কোন কিছুকে ভয় করা ইবনে আব্বাস রাজি তালু তিনি বলছেন কামতারিরা হচ্ছে অনেক বড় এবং দীর্ঘস্থায়ী একটি দিন কাতার রাহিমুল্লার মতে কামতারিরা অর্থ হচ্ছে অত্যন্ত কঠিন এবং ভয়ঙ্কর একটি দিন এই সকল ব্যক্তিরা পূর্ণবান নারী এবং পুরুষেরা দুনিয়াতে থাকতেই এই দিনটিকে তারা ভয় করতেন এবং এর জন্য তারা দুনিয়া থেকে এই দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন এ কারণে আল্লাহ তাদেরকে সেই ভয়ঙ্কর দিনে নিরাপদে রাখবেন এবং রাসুল্লাহ সাল্লাহাম একটি হাদিসে কুৎসিতে বলেন আল্লাহ আমার নামের কসম আমি কখনোই আমার বান্দাদেরকে দুই কালেই সুখী বা দুঃখী অবস্থা রাখবো না আমার বান্দা যদি দুনিয়াতে থাকতে কিয়ামত দিবসকে ভয় না পায় তাহলে তারা কিয়ামত দিবসকে তাদের জন্য একটি ভয়ঙ্কর দিন হিসেবে পাবে আর কেউ যদি দুনিয়াতেই এই দিনটিকে ভয় করে তাহলে কিয়ামতের দিন সে থাকবে নিরাপদ এবং তার মনে থাকবে শান্তি অর্থাৎ আপনি যদি দুনিয়াতে থাকতে কিয়ামত দিবসকে ভয় না করেন তাহলে অবশ্যই আপনাকে কিয়ামতের দিন ভিত সন্ত থাকতে হবে আর যদি দুনিয়া থেকেই আপনি এই দিনটিকে ভয় করে আসতে থাকেন এর জন্য প্রস্তুতি গ্রহণ করেন তাহলে সেই দিনে আপনি থাকবেন ফুরফুরে মেধাজে নিরাপদে নিশ্চিন্তে এবং সম্পূর্ণ পেশানি মুক্ত কাজেই সেই ভয়ঙ্কর দিনে আতঙ্কজনক অবস্থায় থাকার চেয়ে দুনিয়াতে থাকতেই সেই দিনটিকে ভয় করা অনেকগুণে উত্তম এবং আমরা একটু আগেই আমাদের আলোচনা থেকে হাদিসের কুৎসি থেকে জানতে পারলাম যখন দুনিয়াতে আল্লাহ একজন বান্দা কষ্টকর অবস্থার দিয়ে যাবে। পরবর্তীতে জীবন তার জন্য সহজ হয়ে আসবে। এবং একজন মুসলিম দুনিয়াতে যত সহজে নিজেকে তার গুন থেকে অপরাধ থেকে মুক্ত করতে পারবে পরবর্তীতে আখিরাতে তত সহজে আর নিজেকে গুনাহা থেকে বিশুদ্ধ করতে পারবে না এবং কিভাবে একজন বান্দা নিজেকে গুনাহ থেকে বিশুদ্ধ করতে পারে গুনা থেকে আমরা বিভিন্ন উপায়ে নিজেদেরকে বিশুদ্ধ করতে পারি সংক্ষেপে বলতে গেলে একজন মুসলিম দুনিয়ার জীবনে যে সমস্ত দুঃখ কষ্ট এবং সংগ্রামের সম্মুখীন হয়ে থাকে এগুলোর বিনিময়ে আলাচমাত্র কিছু না কিছু গুণা মাফ করে দিবেন যেমন একজন ব্যক্তির বিভিন্ন রোগ অসুস্থতা দুর্যোগ আর্থিক সংকট কিংবা যে কোনো ধরনের কষ্টের বিনিময়ে আলাহমতাল মুসলিমদের গুণাকে ক্ষমা করে দিয়ে থাকেন কিন্তু এটাও যদি একজন ব্যক্তির গুনা থেকে বিশুদ্ধতা অর্জনের জন্য যথেষ্ট না হয় তাহলে অবশ্যই তাকে মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হবে মৃত্যুর সময়ে রুখ দেহ থেকে বের করে নেওয়ার সময় যে কষ্ট অনুভব করবে তার কারণে আলোচনা মহামদালা তার অন্যান্য গুনাগুলিকে ক্ষমা করে দেবেন এবং এটাও যদি একজন ব্যক্তির জন্য যথেষ্ট না হয় তাহলে তাকে কবরে শাস্তি ভোগ করতে হবে এবং এরপরও যদি তার গুন রয়ে যায় তাহলে তার জন্য রয়েছে বিচার দিবসের ভয়াবহতা আতঙ্ক সেই দিনের আজাব এরপরও যদি কোন একজন ব্যক্তিকে গুনা থেকে সম্পূর্ণরূপে বিশুদ্ধ করা না যায় তাহলে অবশ্যই তাকে জাহান নামের আগুনে প্রবেশ করতে হবে জাহান নামের আগুনে নিজেকে পুড়িয়ে নিজেকে গুনাহা থেকে মুক্ত করতে হবে কেননা একজন ব্যক্তি যদি জান্নাতে প্রবেশ করতে চায় জান্নাত হচ্ছে এমন একটি স্থান যেটা একশত বিশুদ্ধ পরিশুদ্ধ স্থান এবং জাননাথে কোন ধরনের অপবিত্রতা গ্রহণযোগ্য নয় এ কারণে কোন একজন ব্যক্তি নিজেকে গুনাহা থেকে সম্পূর্ণরূপে মুক্ত না করে বিশুদ্ধ না করে কখনোই জাননাতে প্রবেশ করতে পারবে না এবং এ কারণেই আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে দুনিয়াতে নিজেদেরকে গুনাহা থেকে মুক্ত করে নেওয়া আখেরাতে আজাব ভোগ করে এরপরে নিজেদেরকে গুনা থেকে মুক্ত করে নেওয়ার চেয়ে অনেক অনেক গুণ সহজ কেননা দুনিয়াতে গুনা থেকে নিজেকে মুক্ত করতে হলে শুধুমাত্র আপনাকে নিকট আলোচনা করতে হবে এবং অন্যান্য যে সমস্ত কষ্টকর প্রক্রিয়ার মাধ্যমে সংগ্রাম এগুলো আখিরাতের যে কোনো সামান্য শাস্তির চেয়েও অত্যন্ত নগণ্য কেননা আলোচক মহাদালা বলছেন আখিরাতে শাস্তি সম্পর্কে তারা জাহান নামে ধৈর্য ধারণ করতে পারবে না কেউই জাহান কষ্টকে সহ্য করতে পারবে না এবং এই কারণে বুদ্ধিমানের কাজ হচ্ছে পরবর্তী সময় যেন অপেক্ষা না করে এই দুনিয়াতে অবস্থান কালেই নিজেদেরকে বিশুদ্ধ করে নেওয়া এবং গুণা থেকে মুক্ত করে নেওয়ার চেষ্টা করা উচিত যারা এই দুনিয়াতে বিচার দিবসের ভয়াবহতা অনুধাবন করেছে আল্লাহ করবেন এবং আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবো যে আমাদের মধ্যে আখিরাতের বিষয় নিয়ে সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে আমরা গাফেল অসতর্ক এবং অসচেতন সুভান আমরা যদি আমাদের পূর্বপুরুষদের লক্ষ্য করি আমরা দেখতে পাব জাহান্নামের বিষয়ে আখিরাতের বিষয়ে সাহাবা এজমাইনদের মধ্যে যে সচেতনতা ছিল আমাদের মধ্যে তার এক পার্সেন্টও পরিলক্ষিত হয় না এবং তারা সত্যি এই বিষয়টিকে সব সময় সচেতন অবস্থায় রাখতেন সব সময় তারা চিন্তা করতেন যে একদিন তাদেরকে আল্লাহ মহাম্মাল সামনে দণ্ডায়মান হতে হবে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে এবং এই বিষয়টি নিয়ে তারা ভীত সন্তুষ্ট থাকতেন রাসদুল্লাহ সাল্লাহ সাল্লাম যখনই তাদেরকে আখিরাতের কথা বলতেন তারা ভীত সন্তুষ্ট হয়ে কান্নায় ভেঙে পড়তেন এবং বিচার দিবসে আল্লাহ মোহাম্মতাল্লার সামনে দণ্ডায়মান হতে হবে আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করতে হবে এই বিষয়টি সব সময় তারা নিজেদের মনে সচেতন অবস্থায় রাখতেন যেমন আমরা দেখতে পাই বর্ণিত রয়েছে যমর বিন আবদুল্লাজিজ রাহিমা উল্লাহ যিনি ইসলামিক খিলাফতের অধীনে বিশ্বের সবচেয়ে বড় সাম্রাজ্যের শাসনকর ছিলেন এবং সেই সময় মুসলিম সাম্রাজ্যই ছিল বিশ্বের একমাত্র মহাশক্তি এবং তিনি এত শক্তিধর একটি সাম্রাজ্যের প্রধান ব্যক্তি হিসেবে চাইলেই নিজেকে দুনিয়া বিভোগ বিলাসের মধ্যে জোয়ারে গা ভাসিয়ে দিতে পারতেন বিলাসিতায় গা ভাসিয়ে রাখতে পারতেন এই দুনিয়াতে উপভোগ করার মত যত ধরনের বস্তুগত সামগ্রী আছে সবকিছু তিনি ভোগ করতে পারতেন কিন্তু তিনি এই আখিরাতের বিষয়ে এবং বিচার দিবসের ভয়াবহতা সম্পর্কে ছিলেন। এবং পূর্ণমাত্র দেখতে পাই যে তার স্ত্রী ফাতিমা বিনে আব্দুল মালিক থেকে বর্ণিত আছে যে এক রাতে ওমর বিন আবদুল্লাহ রহমাউল্লা ঘুমানোর সময় হঠাৎ করে ঘুম থেকে উঠলেন এবং তার সারা শরীর কাঁপছিল এবং তিনি ভোর পর্যন্ত কাঁদতে লাগলেন তিনি সারা রাত আর ঘুমাতে পারেননি এবং তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করলেন কি হল আপনি ঘুমাতে পারছেন না কেন তিনি বললেন যে আমি সেই দিনের কথা স্মরণ করছিলাম যেদিন আমাকে বলা হবে সেই দিনের ভয়াবহ আমি চিন্তা করছিলাম যেদিন আমাকে চূড়ান্ত ফলাফল দেওয়া হবে এবং বলা হবে তুমি জান্নাতে প্রবেশ করো অথবা তুমি জাহান নামে প্রবেশ করো সেই দিনই আমার জান্নাত জাহান নামের ব্যাপারে চূড়ান্ত ফয়সালা দেওয়া হবে এই বিষয়টি তিনি এতটাই সচেতনতার সাথে সবসময় চিন্তা করতেন এবং তার এতটা বাস্তবতা অনুভব করতেন সেই দিনের কথা স্মরণ করে সারা রাত কান্নায় ভেঙে পড়লেন এবং তিনি জানতেন যে সেটাই হচ্ছে একজন ব্যক্তির জন্য শেষ সুযোগ এরপর তাকে তার চূড়ান্ত গন্তব্য জান্নাত কিংবা জাহান্নে প্রবেশ করতে হবে একইভাবে সাহাবা তাবাহিন তাবি তাবি এবং সালাহদের মধ্যে এই বিচার দিবস নিয়ে যে ভীতি কাজ করত। সবচেয়ে ভয়ঙ্কর যে দিন রাজা আল সেটা নিয়ে তারা যে ভীতি কাজ করত তাদের মধ্যে এটা তারা একটা ইবাদতের পর্যায়ে উন্নীত করেছিলেন এবং আমরা দেখতে পাই যে আল্লাহ ভীতি এটি একটি ইবাদত ইবনুল কাইম রাহিম বলেছেন যে আমাদেরকে দুইটি ডানা থাকতে হবে একটি হচ্ছে আমাদের আশা রজা আল্লাহ হচ্ছেন দয়ালু করুণাময় এবং অপর ডানাটি হচ্ছে খাউফ বা আল্লাহর ভীতি আল্লাহর শাস্তির ভীতি এবং আমরা জানি যে পাখির দুইটি ডানার মধ্যে যদি কোনটি একটি আর একটি চেয়ে ভারী হয় তাহলে পাখি উঠতে পারে না কাজেই আমরা যদি মাত্র আশা নিয়ে বসে থাকি এইভাবে যে আল্লাহ হচ্ছেন পরম করুণাময় দয়ালু ক্ষমাশীল আল্লাহ তো আমার গুনাগুলোকে ক্ষমা করেই দিবেন সেটা আমাদেরকে ইবাদতের ক্ষেত্রে অলস করে তুলবে এবং তখন আমাদের মনে হবে যে আমি যা ইচ্ছা তাই করতে পারি একটা ভাব আমাদের মধ্যে উদ্রেক করবে এবং এটি হচ্ছে একটি বিপরীত দিকে যদি একজন ব্যক্তি অতিরিক্ত ভয় তাকে গ্রাস করে আল্লাহাল শাস্তির ভয়ে যদি কোন একজন ব্যক্তি আশাকে ছেড়ে দেয় তাহলে এটাও আরেকটি অসামঞ্জস্যতা এবং ইবনুল কাইম রাহিমহামুল্লার মতে যে আমাদের মধ্যে এই ধরনের উভয় বিষয়ের মধ্যে ভারসাম্যকে বজায় রাখতে হবে এই দুটি বিষয়ের মধ্যে ভারসাম্যকে বজায় রাখতে হবে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ হচ্ছেন পরম করুণাময়ালু ক্ষমাশীল এবং একই সাথে আমাদেরকে এটাও স্মরণ রাখতে হবে আল্লাহর শাস্তি সমূহ তীব্র এবং কঠোর এবং আমরা যদি নিজেদেরকে তুলনা করে দেখি যে আমাদের ভয় এবং আশার মধ্যে ভারসাম্য নেই তাহলে বুঝতে হবে সেটা আমাদের জন্য একটি সতর্কতা এবং বিপদ সংকেত এবং কিভাবে আমরা নিজেদের মধ্যে এই ভয়ভীতিকে জাগিয়ে তুলতে পারি আল্লাহ মোহাম্মদ আল্লাহর প্রতি ভীতি এটা জাগিয়ে তোলার জন্য ক্রমাগত প্রচেষ্টা দরকার এবং ক্রমাগত সংগ্রাম এবং মজাহাজের মাধ্যমে আমরা এই ভীতিকে জাগ্রত করতে পারি এবং এর অন্যতম একটি শ্রেষ্ঠ উপায় হচ্ছে সর্বদা আখিরাতের কথা স্মরণ করা আখিরাতের স্মরণের মাধ্যমে এই ভীতিকে আমরা নিজেদের মধ্যে তৈরি করতে পারি কাজেই সেই ভয়ঙ্কর ভীতিকর দিনে নিরাপদ এবং নিরুদ্বিগ্ন থাকার এটাই হচ্ছে এক নম্বর উপায় আর সেটা হচ্ছে যে দুনিয়াতে থাকতেই সেই দিনকে ভয় করা এবং নিজেদেরকে গুণার থেকে বিশুদ্ধ করে নেওয়া দুই নম্বর উপায় হচ্ছে সেই ভয়ঙ্কর দিনে নিরাপদে থাকার নিজেদেরকে তাদের মধ্যে সংযুক্ত করার চেষ্টা করা যাদের সূর্য যেদিনের মাথার একেবারে উপরে চলে আসবে এবং যেদিন আল্লাহ আশ্রয় ছাড়া আর কোনো থাকবে না। এবং এটাই হচ্ছে সেই বিচার দিবস যা পঞ্চাশ হাজার বছর পরিমাণ দীর্ঘ হবে সূর্য থাকবে মানুষের মাথার উপর সেদিন কোন ছায়া থাকবে না কোনো পাহাড় থাকবে না কোন বিল্ডিং থাকবে না থাকবে না কোনো কাজ কোনো কিছুই থাকবে না ভূমি হবে সম্পূর্ণরূপে সমতল এবং আল্লাহ মহামত আল্লাহর আরসের ছায়া ছাড়া সেদিন কোনো ছায়া থাকবে না এবং এই ছায়া কেবলমাত্র একটি বিশেষ শ্রেণীর মানুষদের জন্য সংরক্ষিত থাকবে যে কেউ নিজের ইচ্ছা মতো দৌড়ে গিয়ে এই ছায়া অন্তর্ভুক্ত না। আবু হুরাই থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহাম বলেন যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না সেই দিন আল্লাহ সাত ব্যক্তিকে তার আরশের নিচে ছায়া প্রদান করবেন এবং এক নম্বরে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যাদের কথা বলেছেন তারা হচ্ছে শাসক। ইমাম ইমি বলেন রাসুল্লাহ ন্যায় পরায়ণ শাসক দিয়ে শুরু করেছেন কেন কারণ ন্যায় পরায়ণ শাসকের উপকারিতা সুফল এবং এই সুফল সকলেই ভোগ করে এই শাসক মুসলিমদেরকে দেখাশোনা করেন এবং পাশাপাশি তিনি সর্বক্ষেত্রে ন্যায় বিচারকে প্রতিষ্ঠিত করেন আর ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমেই এই দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব আমরা অনেক সময় এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করাকে জাস্টিস বা আদল প্রতিষ্ঠা করার বিষয়টিকে অবমূল্যায়ন করে থাকে অথচ ইবনে তাইমিয়া রহমানুল্লাহ বলেছেন আসমান এবং জমিনকে সৃষ্টি করা হয়েছে ন্যায় এর ভিত্তির উপর অর্থাৎ ন্যায় আদল এর উপরেই আসমান এবং জমিনকে সৃষ্টি করা হয়েছে সব কিছুকে যথাযথভাবে পরিমিত রূপে সৃষ্টি করা হয়েছে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত থাকে তাহলে এই ভারসাম্যকে রক্ষা করা হয় আর যদি ন্যায় বিচার না থাকে তাহলে সবকিছুই ভারসাম্যহীন হয়ে পড়ে কারণ এই আসমান এবং জমিন সবকিছুই আলাস মহাতলা সৃষ্টি করেছে ন্যায়ের ভিত্তির উপর কাজে এই বিষয়টিকে ছোট করে দেখার কোন সুযোগ নেই এটা খুবই গুরুত্বপূর্ণ ন্যায়ের মাধ্যমে সমাজের মানুষেরা সম্পদশালী হবে সুস্বাস্থ্যের অধিকারী হবে নিরাপদে থাকবে আর শাসক যদি ন্যায়প্রয়ন হয় তাহলে সমাজের প্রতিটি ক্ষেত্রে শান্তির প্রতিফলিত হবে এ কারণেই আলোচক মহাতলা এই সমস্ত ব্যক্তিদেরকে বিচার দিবসে শান্তি প্রদান করবেন বড় দায়িত্বের বড় পুরস্কার এবং পৃথিবীতে মানুষের জীবনে তারা শান্তি করবেন। দুই নম্বর হচ্ছে সেই যুবক যে তার রবের এবং বড় হয়েছে যৌবনের কথা হয়েছে সাধারণত দেখা যায় কিছু মানুষ যখন তারা যৌবনে থাকে তারা আলো ইবাদতের ব্যাপারে সচেতন থাকে না বার্ধক্য এলে এরপর তারা ইবাদতের দিকে আগ্রহী হয় তবে এটি কোন সাধারণ নিয়ম নয় কেননা এমন অনেক যুবক রয়েছে যারা আলোসু ইবাদতে মগ্ন থাকেন এবং যুবকদের হাত ধরেই যুগে যুগে আল্লাহ করা হয়েছে এবং কোনো না হন তাহলে করবেন এই যুবক সবসময় আল্লাহ দিনের উপর অটল ছিল এবং শয়তান দ্বারা কখনো সে পথভ্রষ্ট হয়নি কাজেই এই একনিষ্ঠতার পুরস্কার তারা বিচারের দিনে অবশ্যই পাবে এবং তিন নম্বর হচ্ছে এমন মানুষ যাদের অন্তর সবসময় আল্লাহর ঘর বা মসজিদের সাথে একাত্ম হয়ে থাকে যাদের অন্তরগুলো মসজিদের সাথে লটকানো থাকে এবং এই বিষয়ে আমরা দেখতে পাই যে তারা সব সবসময় কিছু মানুষকে আমরা দেখব সব সময় তারা আল্লাহর ঘর মসজিদে এসে জামাতের সাথে সবাত আদায় করতে চান তারা যেখানেই যান না কেন সবার আগে জেনে নেন যে নিকটস্থ মসজিদ কোথায় আমি মসজিদে যেতে চাই এবং যখনই তারা সফর করেন বা ভ্রমণ করেন তখনও তারা সেখানে মসজিদকে খুঁজে বেড়ান এক স্থান থেকে অন্য স্থানে গেলে সেখানেও জেনে নেন নিকটবর্তী মসজিদটি কোথায় আছে এবং তারা যখন নিজেদের বাসায় থাকেন সালাতের সময় হয় তখন তারা নিজেদের অন্তর থেকে মসজিদে যাওয়ার জন্য একটা করেন কেননা তারা মসজিদকে ভালোবাসেন আল্লাহর ঘরকে তারা ভালোবাসেন এবং তাদেরকে কেউ মসজিদে যাওয়ার জন্য জোর করছে বরং তারা নিজেরাই যান স্বেচ্ছায় অনুপ্রাণিত হয়ে তারা মসজিদকে ভালোবাসেন এবং এই ভালোবাসাটা হচ্ছে একান্তই আন্তরিক এখানে রাসুল্লাহ সাল্লাহাম এই বৈশিষ্ট্যের লোকদের পরিচিতিতে গিয়ে বলেছেন যাদের অন্তর সর্বদা আল্লাহর ঘর মসজিদের সাথে একাত্ম হয়ে থাকে এর অর্থ হচ্ছে তারা মসজিদে জামাতে সালা তাদের পছন্দ করেন এর মানে এটা নয় যে তারা মসজিদে বসবাস করতে অযথা শুয়ে বসে সময় কাটাতে বা গল্পগুজব করতে পছন্দ করেন এমন লোকদের কথা এখানে বলা হয়নি কেন আমরা এই হাদিসটিকে ভুল ব্যাখ্যা করতে পারি না কেউ সে মসজিদে বসে থাকবে কিছুই করবে না এমনিতেই সেখানে অবস্থান করবে এমনটা এখানে বোঝানো হয়নি ইমাম নবাবিহিম বলেছেন যে এই ভালোবাসাটা হচ্ছে মসজিদে এবং একদিন এবং এসে দেখতে পেলেন শুয়ে বসে সময় কাটাচ্ছে অথচ সেই সময়টা ছিল কাজ করার সময় এবং তারা বললো আমরা মসজিদে অবস্থান করছি কারণ আমরা হচ্ছি মোতাব আমরা তাওয়ারী ওমর ইবনুল খাতাব রাদিলতালহ তিনি একটি লাঠি হাতে নিলেন এবং তাদেরকে আঘাত করতে শুরু করলো এবং বললেন যে তোমরা খুব ভালো করেই জানো আসমান থেকে বৃষ্টির সাথে সোনা রূপা পড়ে না তোমরা যদি মসজিদেই অবস্থান করো তাহলে এমন আশা করোনা আল্লাহ তোমাদের জন্য আসমান থেকে তোমাদের কাছে সোনা এবং রূপা পাঠিয়ে দিবেন তোমাদেরকে বাইরে বের হতে হবে এবং কাজ করতে হবে এবং আমরা আরো দেখতে পাই রাসুল্লাহ সাল্লাহ একদিন একটি মসজিদে গেলেন এবং সেখানে একজন সাহবাকে তিনি দেখতে পেলেন রাসুল্লাহ সাল্লাহাম জিজ্ঞাসা করলেন যে তুমি মসজিদে বসে কি করছো অথচ এখন সলা বক্ত নয় যদিও কোন এক মানুষের জন্য কাজকর্ম ছাড়া এমনি এমনি মসজিদে বসে থাকা কোন স্বাবের কাজ হতো তাহলে রাসদুল্লাহ সাল্লাহাম না তুমি এমন সময় মসজিদে বসে কি করছো যখন সালাতের বক্ত নয় কিন্তু রাস্মটি করলেন কারণ তখন সালাতের সময় ছিল না এবং এ কারণে তিনি বললেন যে এখানে তুমি কি করছো সাহাবি বললেন ইয়া রাসদ আমি অত্যন্ত মানসিক পীড়ায় ভুগছি খুব মানসিক চাপের মধ্যে আছি এবং তখন রাসদুল্লাহ সাল্লাহ তাকে একটি দুয়া শিখিয়ে দিলেন এবং তিনি বললেন যার অর্থ আমি দুঃখ এবং ভয় দুশ্চিন্তা হতে আমি আপনার কাছে আশ্রয় চাই দুর্বলতা এবং অলসতা হতে কৃপণতা কাপুরসতা হতে এবং আশ্রয় চাই ঋণ এবং মানুষের দ্বারা আক্রান্ত হওয়া থেকে। এভাবে শেষ পর্যন্ত দুয়াটি রাস্লাইসালাম তাকে শিখিয়ে দিলেন সুতরাং এই ক্যাটাগরিতে এই হাদিস যে সমস্ত মানুষদের কথা বলা হয়েছে তারা মসজিদকে এ কারণে ভালোবাসেন এ কারণে তাদের অন্তর্গুলো মসজিদের সাথে সংলগ্ন মসজিদে গিয়ে জামাতের সাথে স্বাদ আদায় করতে চান এবং এটাই হচ্ছে ইমাম আন নবী রাহিমল্লা কর্তৃক প্রদত্ত ব্যাখ্যা আমরা দেখতে পাই যে কিছু মানুষ রয়েছেন যারা এই মসজিদে যাওয়ার বিষয়টিকে একটা জোর করে চাপিয়ে দেওয়া বিষয় বলে মনে করেন এবং তারা একটা মানসিক চাপ বা বোঝা বলে মনে করেন যে কেন আমাকে মসজিদে গিয়ে জামাতের সালাদ আদায় করতে হবে এবং এই জন্য তারা মসজিদে না যাওয়ার জন্য ফন্দি ফিক্রি করতে থাকেন আবার এমন কিছু মানুষও আছেন যারা মসজিদে নিজে থেকেই যেতে ভালোবাসেন যদিও বা মসজিদ হয়তো তার বাসা থেকে অনেক দূরে কিন্তু তিনি কখনোই মসজিদে আসতে দেরি করেন না এমন কি অনেকে বহুদূরের পথ পাড়ি দিয়ে গাড়ি চালিয়ে হলেও মসজিদে আসেন জামাতে সালাদ আদায় করার জন্য ফজর ঈশা কিংবা অন্যান্য অক্তের সালাদ তারা সবসময়ই জামাতের সাথে মসজিদে আদায় করতে চান কেন কারণ মসজিদের জন্য তাদের অন্তরে ভালোবাসা রয়েছে স্বতঃস্ফূর্ত ভালোবাসা আবার এমন অনেক মানুষ রয়েছেন যারা একেবারে মসজিদ সংলগ্ন বাড়িতে বসবাস করেন কিন্তু এরপর তারা কখনো মসজিদের দ্বারের কাছে যান না মসজিদের দ্বার পান্তা জানা তারা সময় মসজিদের বাইরে থাকার জন্য একটা অধিভাস করতে থাকেন কারণ তাদের অন্তরে মসজিদের জন্য কোনো ভালোবাসা নেই রাসুদুল্লাহ সাল্লা মুনাফিকদের সম্পর্কে একটি হাদিসে বলেন যদি তাদের কাউকে বলা হতো যে খেজুরের চাষ করা হয়েছে এবং মসজিদের বাইরে বিনামূল্যে খেজুর বিতরণ করা হবে ফ্রি তাহলে এই লোকগুলো মসজিদে আসত আর এখন আমরা যদি এই আলোকে নিজেদেরকে তুলনা করে দেখি যদি আপনি মসজিদে যাওয়ার জন্য নগদ আপনাকে অফার করা হয় যখনই আপনি জামাতের সাথে মসজিদে সালাত করবেন আপনাকে পাঁচশো টাকা প্রদান করা হবে তখন কি আপনি ঘরে বসে থাকবেন নাকি মসজিদে যাবেন এবং ভেবে দেখুন যে যদি শুধুমাত্র পাঁচশো টাকা দেওয়া হবে এই ঘোষণাটা আপনার অলসতা দূর করার জন্য যথেষ্ট হয় আপনি মসজিদে গিয়ে জামাতে স্বলাত আদায় করতে রাজি হয়ে যান তার অর্থ দাঁড়াচ্ছে মসজিদে না যাওয়ার পেছনে আপনার কোন যুক্তি কারণ ছিল না আপনি শুধুমাত্র একটি অজুহাতেন আর এই পাঁচশো টাকাও যদি না পারে তাহলে হয়তো আপনার সমস্যা আছে এবং এক্ষেত্রে যদি কোন একটি এলাকার মসজিদ থেকে ঘোষণা দেওয়া হয় যে প্রতি বক্তের জন্য নগদ পাঁচশো টাকা প্রদান করা হবে তাহলে দেখা যাবে জুমার দিনে যেভাবে মসজিদটি লোকে লোকারণ্য হয়ে যায় সেভাবে প্রতি বক্তলা ফজর কিংবা এসা প্রতি বক্তের সুল্লি মসজিদ পরিপূর্ণ হয়ে যাবে কেননা তারা যখনই মসজিদে যাচ্ছেন এবং্লা সুত আমাদেরকে নিয়মিত মসজিদে গিয়ে জামাতে সালাতালা করার বিনিময়ে কি ওয়াদা দিয়েছেন যে সমস্ত ব্যক্তিরা অন্তর্গত আল্লাহর ঘর মসজিদের সাথে সংলগ্ন থাকবে তাদেরকে আল্লাহ কি দেওয়ার ওয়াদা করেছেন আল্লাহ সুতলা ওয়াদা করেছেন তিনি এমন একদিনে আশ্রয় প্রদান করবেন ছায়া প্রদান করবেন নিরাপত্তা প্রদান করবেন যেই দিনটি হবে ৫০ হাজার বছর সমান বড় তাহলে আমরা নিজেরাই তুলনা করে দেখি কোনটি বেশি উত্তম নগদ পাঁচশো টাকা নাকি দিনে ছায়ার আশ্রয় লাভ করা এবং চার নম্বর যারা সেই দিন নিরাপদে থাকবেন সাত শ্রেণীর অন্তর্ভুক্ত ব্যক্তিরা চার নম্বরে আসছেন এমন দুইজন ব্যক্তি যারা পরস্পর গিয়ে শুধুমাত্র আল্লাহর জন্যই ভালোবেসেছেন তারা আল্লাহর কারণেই একত্রিত হয়েছেন এবং আল্লাহর কারণেই আবার পৃথক হয়ে গেছেন এরা এমন দুইজন মানুষ যারা পরস্পরকে ভালোবেসেছেন কোন দুনিয়াবি সাফল্যের জন্য নয় কোনো ব্যবসার জন্যও নয় পরস্পরের কাছ থেকে কোন সুবিধা নেওয়ার জন্যও নয় তারা পরস্পর পরস্পরকে ভালোবেসেছেন শুধুমাত্র আল্লাহর জন্য তাদের ভালোবাসাটি হচ্ছে শুধুমাত্র ইসলামের জন্য এবং এটাই হচ্ছে আল্লাহ আল্লাহর জন্য ভালোবাসা যেমন একটি হাদিসে বলা হয়েছে তারা একত্রিত হয় এবং আবার পৃথক হয়ে যায় আল্লাহর কারণে তারা কারো গিবোধ করার জন্য একত্রিত হয় না কোন মিথ্যা কথা গল্পগুদেবের জন্য একত্রিত হয় না এবং মুসলিমদের বিরুদ্ধে চক্রান্ত করতেও তারা একত্রিত হন না বরং তারা একত্রিত হন আল্লাহর বস্তে এবং এটা হচ্ছে আমরা দেখতে পাই যে অনেকটা মুসা এবং হারুন আলা ভাতৃত্ব বলছিল অনেকটা তার মতো মুসা বলেন যেন আমরা তোমাকে অনেক মহিমান্বিত করতে পারি এবং অনেক বেশি স্মরণ করতে পারি এবং এই জন্যই মুসা বলেছিলেন আমি আমার ভাইকে আমার সাথে চাই একত্রিত তারা হলেন শুধুমাত্র আলাশ ভোট চলার জন্য পরস্পর পরস্করকে ভালোবাসলেন এবং উদাহরণস্বরূপ আমরা দেখতে পাই যে সাহাবিদের মধ্যে সালমান আল ফার্সি এবং আবুদারদা তাদের মধ্যে যে ভাতৃত্ববোধ ছিল তারা একত্রিত হতেন ইসলাম নিয়ে কথা বলতেন তারা ইমান নিয়ে কথা বলতেন নিয়ে কথা বলতেন এবং মুসলিম উম্মার অবস্থা নিয়ে কথা বলতেন এবং তারা কোন দুনিয়াবী কারণে একত্রিত হতেন না তারা আল্লাহ মোহাম্মদৌল্লাহ জন্যই একত্রিত হতেন কেননা আল্লাহ মোহাম্মতোল্লাহ তাদেরকে হাসরের দিনে ছায়া প্রদান করবেন এবং এই সংক্রান্ত আরও বেশ কিছু হাদিস রয়েছে যেগুলো মোটামুটি একই ধরনের অর্থ বহন করে যেমন আবদুল্লা মাসুদ টারিয়ত তিনি অনেক সময় একজন সাবিকে বলতেন এসো আমরা ইমান নিয়ে কিছু কথা বলি অর্থাৎ আল্লাহর জন্য একত্রিত হতেন এবং ইসলাম নিয়ে তারা সময় ব্যয় করতেন পাঁচ নম্বর হচ্ছে এমন একজন পুরুষ যে কিনা একজন মহিলা দ্বারা মন্দ কাজের জন্য অশ্লীল কাজের জন্য আহ্বায়িত হয় কিন্তু জবাবে উত্তর এসে বলে আমি আল্লাহকে ভয় করছি আর এই ধরনের ঘটনার সর্বোচ্চ সর্বোত্তম উদাহরণ হচ্ছেন ইউসুফ আলাই ইসলাম কারণ আমরা জানি যে তিনি খুবই সুন্দরী একজন মহিলার কাছ থেকে অশ্লীল কাজের জন্য আহ্বান পেয়েছিলেন এবং সেই মহিলা একই সাথে একজন বিত্তশালী মহিলাও ছিল সে ছিল মিশরের আজিজের স্ত্রী এবং ইউসুফ আলাহ ইসলাম বিপরীত দিকে ছিলেন একজন সামান্য কৃতদাস কাজেই ইউসুফ আলাহ ইসলামের উপর সেই মহিলাটির কর্তৃত্বও ছিল ক্ষমতাও ছিল কিন্তু ইউসুফ আল্লাহাম কি করেছিলেন কি বলেছিলেন তিনি বলেছিলেন যে না এমন কাজ তিনি করতে পারবেন না এবং এ কারণে তাকে চক্রান্তের শিকার হয়েছিল তিনি চক্রান্তের শিকার হয়েছিলেন এবং তাকে কারাগারে প্রেরণ করা হয়েছিল কাজেই যদি এমন হয় কোন একজন ব্যক্তিকে সুন্দরী সক্ষম কোন মহিলা অশ্লীল কাজের জন্য আহ্বান করল প্রস্তাব করল একই সাথে মহিলাটি সেই পুরুষের উপরে কর্তৃত্বশীল কিন্তু সেই লোকটি সেই মহিলাটির আহ্বানে সারা দিল না হাসুর আল্লা সহ আর ছায়ার নিচে সেই লোকটি আশ্রয় লাভ করবে কিন্তু কেন কেন এত বড় পুরস্কার কেননা এই কাজটি করা খুবই কঠিন একটি কাজ এবং এটি করা কখনোই খুব সহজ একটি কাজ নয় কেননা সেই বিশেষ পরিস্থিতিতে যখন সবকিছুই আপনাকে সেই খারাপ কাজটি করার জন্য আহ্বান করছে শয়তান আপনাকে অস্বাস্থা দিচ্ছে সেই মুহূর্তে আমি শুধুমাত্র আল্লাহকে ভয় করি এই কথাটি বলাও অনেক অনেক কঠিন কাজ এবং এই কারণে কোন কাজ যত বেশি কঠিন হয়ে থাকে তার পুরস্কার তত বড় হয়ে থাকে এবং আল্লাহ মোহাম্মদ আল্লাহ এই কাজের জন্য সেই ব্যক্তিদেরকে তার আরস্যের নিচে ছায়া পালন করার মাধ্যমে সম্মানিত করবেন এবং সবচেয়ে ভয়ঙ্কর ভিত্তিকর দিনে নিরাপদে রাখবেন ছয় নম্বর হচ্ছে একটি সেই সমস্ত লোকেদের কথা যারা দান করেন সাদাকা করেন এবং এমন ভাবে সেই সাদাকার বিষয়টিকে গোপন রাখেন যে তার বাম হাত জানে না তার ডানহাত কি ব্যয় করেছে এখানে বাম হাত জানে না তার ডানহাত কি খরচ করেছে এটি এমন এক ধরনের সাদাকার কথা বলা হয়েছে যেটা আসলে আক্ষরিক নয় পরঞ্চ ভাষার একটি প্রকাশভঙ্গিমাত্র মূলত এখানে যে সাদাকের কথা বলা হয়েছে সেটা হচ্ছে গোপন সাদাকা সাদাকা দুই রকমের হতে পারে প্রকাশ্য এবং গোপন এবং জাকাতের ক্ষেত্রে আমরা জানি যে বলা হয়েছে প্রকাশ্যে বা জনসম্মুখে জাকাত প্রদান করা উত্তম কেননা জাকাত হচ্ছে ইসলামের একটি স্তম্ভ এবং এর মাধ্যমে দিতে করবেন জাকাত প্রদান করার কথা কাজেই এই দানগুলো সবার সামনে প্রকাশ্যে করা উত্তম কিন্তু ব্যক্তিগত বা ঐচ্ছিক সাদাকা গোপনে করা ভালো কিন্তু এটাই একমাত্র নিয়ম নয় কেউ যদি চায় সে প্রকাশ্যে ব্যক্তিগত সাদাকা করবে সেক্ষেত্রে অন্যদেরকে উৎসাহিত করার জন্য সে এটা করতে পারে এবং এ কারণে কিছু ঘটনার সময় আমরা দেখতে পাই রাসুদুল্লাহ সাল্লাহ আমরা সেই বিখ্যাত ঘটনাটি জানি যখন কাছে কিছু দরিদ্র একেবারে হতদরিদ্র আরব বেদিন ছিলেন এবং তাদেরকে দেখে রাসুদুল্লাহ সাল্লামের চেহারা বিবর্ণ হয়ে গিয়েছিল এবং তিনি মেম্বার থেকে খুদ্ দিলেন সবাইকে সাদাক্কা করতে উৎসাহিত করেছিলেন এবং তখন একজন আনসার দুই বাস্তা করলেন তিনি সবার প্রথমে এসে সতাক্কা করলেন এক বস্তা ভর্তি খাদ্য এবং অন্য বস্তা ভর্তি কাপড় চোপড় এবং অন্যান্য বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসতে লাগলেন এবং এভাবে পর্যাপ্ত পরিমাণ সাদাগা করার জন্য জিনিসপত্র জমা হয়ে গেল সেই সমস্ত দরিদ্র লোকদেরকে পর্যাপ্ত পরিমাণ খাবার এবং কাপড় ইত্যাদি দেওয়া গেল এবং এরপর রাসুল্লাহ ইসলাম বললেন যে কোনো একজন ব্যক্তি একটি ভালো সুন্না একটি ভালো কাজের প্রচলন করবে এবং তার দেখি যত ব্যক্তিরা এই কাজটি করতে থাকবে প্রথম ব্যক্তি বাকি সবার সমান স্বভাবের অধিকারী হবে অথচ পরবর্তী ব্যক্তি যারা প্রথম ব্যক্তিকে অনুসরণ করে সেই কাজটি করল তাদের কারো স্বভাব থেকে কমতি হবে না এবং এই পুরস্কার কিয়ামত পর্যন্ত সে লাভ করতে থাকবে এবং আরেকটি ঘটনা আমরা জানি সাদাকার বিষয়ে তাওক যুদ্ধের সময় রাসুল্লা কে আহ্বান করলেন এবং প্রচুর পরিমাণে স্বর্ণ মুদ্রা এনে তিনি রাসুল্লাহ সাল্লাহামের সামনে রাখলেন এবং এত বিপুল পরিমাণ সম্পদ তিনি দান করলেন যে রাসুল্লাহ সাল্লাম খুশিতে সেই স্বর্ণ হাতে নিয়ে নাড়তে লাগলেন এবং বলতে লাগলেন যে আজকের পর যাই করুক না কেন তাতে তার কোন ক্ষতি হবে না সে এত বেশি দিয়েছে আল্লাহ তাকে এমনভাবে মাফ করে দিয়েছেন যে আজকের পর থেকে উসমানহ যাই করুক না কেন আল্লাহ করে দিবেন এটা হচ্ছে এমন এক ধরনের সদাকা যেটা হচ্ছে প্রকাশ্য সতাকা কিন্তু আরেক ধরনের সদাকা যেটা এই হাতিসে বলা হয়েছে সেটা হচ্ছে গোপন সদাকা এবং এই সদাকা আমরা অভিভাবেই করতে পারি এটা নির্ভর করবে অবস্থা এবং সময়ের উপর ভিত্তি করে যে আমরা প্রকাশ্যে না গোপনে করব যখন কাউকে উৎসাহিত করার দরকার নেই ব্যক্তিগত ঐচ্ছিক সাদাকা তখন আসলে এটা মানুষকে দেখানো উচিত নয় এবং গোপনভাবে আমরা যেন আমার বাম জানতে না পারে আমার ডানহাত কি ব্যয় করছে এবং এটা আমরা বলেছি এটা আক্ষরিক নয় বাম জানবে না ডানহাত কি ব্যয় করেছে মূলত একটি আরবি ভাষার প্রকাশভঙ্গি মাত্র এবং গোপন দানের বিষয়টি আমরা অনেক সময় লক্ষ্য দেখতে পাব আমাদের সমাজে অনেক ব্যক্তি এমন রয়েছেন যারা নিজেদের পরিচয় গোপন রেখে দরিদ্র অভাবী ব্যক্তিদেরকে সাহায্যের জন্য সাদাকা পাঠিয়ে দেন কিন্তু কে আমাদেরকে তার গোপন দান সাদাকা বন্ধ হয়ে গেল তখন অভাবী ব্যক্তিরা জানতে পারলেন যে আসলে অমুক ব্যক্তি আমাদেরকে গোপনে দান করতেন এবং এটা ছিল একজন আলেমের ঘটনা যিনি গোপনে মানুষদেরকে দান করতেন কিন্তু মানুষেরা জানত না যে কে তাদেরকে দান করছে কিন্তু তারা এটাকে বুঝতে পারল যখন তারা দেখল যে সেই আলমের মৃত্যুর পর তারা আর সেই দান পাচ্ছে না তো এটা হচ্ছে ৬ নম্বর ছিল এবং সাত নম্বর যারা সাত শ্রেণীর মানুষজন অন্তর্ভুক্ত হয়ে হাসরের দিনে নিরাপত্তা লাভ করবেন আল্লাহ ছায়া লাভ করবেন এমন একজন ব্যক্তি যে কিনা নির্জন অবস্থায় একা কি ঘরে আল্লাহ মোহামন্তলাকে স্মরণ করে এবং তার চোখ অসুতে ভরে যায় অর্থাৎ একজন মানুষ একা একা আল্লা সুহামদাল্লাহকে স্মরণ করে এবং তার চোখ জলে ভিজে যায় আল্লাহর প্রতি ভালোবাসা এবং ভয়ের কারণে এবং এটা ঘটে একা থাকার সময় ইতিহাসের সাথে কারণ এখানে লোক দেখানোর কিছুই নেই নির্জন অবস্থায় এবং এই ইতিহাসের জন্য আন্তরিকতার জন্য সাত শ্রেণীর মানুষদের কথা জানলাম আবারও একবার আমরা উল্লেখ করতে পারি এক নম্বর ছিলেন ন্যায়নিষ্ঠ শাসক দুই নম্বর এমন যুবক বা এমন তরুণ যে আল্লাহর ইবাদত করতে করতে বড় হয়েছে এবং শেষ পর্যন্ত অটল ছিলেন তিন নম্বর যে মানুষের অন্তরগুলো যে মানুষের অন্তর মসজিদের সাথে সংযুক্ত থাকে চার নম্বর যে পুরুষ সুন্দরী নারীর কুপ্রস্তাবের জবাবে বলে আমি আল্লাহকে ভয় করি এবং পাঁচ নম্বর যারা পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসেন ছয় নম্বর এমন সাদা যেন দাতার বাম হাত জানে না ডানহাত কি ব্যয় করেছে এবং সাত নম্বর সেই ব্যক্তি যে আল্লাহ মহাম্মত আল্লাহকে স্মরণ করে নির্জন অবস্থায় এবং অস্ত্রপাত করে আল্লাহ মোহাম্মতাল্লাহ শুধুমাত্র এদেরকেই হাসরের দিনে ছায়ার নিচে আশ্রয় দিবেন এমনটি নয় আরও কিছু মানুষ রয়েছেন যাদের কথা আমরা উল্লেখ করব এর মধ্যে প্রথমে রয়েছেন যারা মানুষের অর্থনৈতিক কষ্ট দূর করতে সাহায্য করেন বলেন আলমাস আহ হচ্ছেন এমন একজন মানুষ যে কিনা অর্থনৈতিক টানাপোড়ের মধ্যে দিয়ে যাচ্ছেন যদি এই মানুষটি এসে আপনার কাছ থেকে অর্থ ধার নেই টাকা পয়সা ধার নেই সাল্লাহ সাল্লাম বলেন তুমি যদি তাকে অর্থ পরিশোধের জন্য বেশি করে সময় দাও অথবা তার ঋণকে ক্ষমা করে দাও তাহলে দিন আল্লাহ মোহাম্ম তোমাকে ছায়ার নিচে আশ্রয় প্রদান করবেন কেননা এই অর্থনৈতিক সংকট অর্থনৈতিক টানা এটা মানুষের জন্য খুবই কষ্টদায়ক একটা ব্যাপার বিশেষ করে যাদের পরিবার রয়েছে যারা অন্যের উপরে দায়িত্বশীল তাদের জন্য এই বিষয়টি খুবই কষ্টদায়ক অর্থনৈতিক অর্থ ধার নিল এবং আপনি দেখলেন যে তার সত্যি খুব সমস্যা রয়েছে তাহলে আপনি তাকে বেশি করে সময় দিন অথবা বলতে পারেন আপনার হাতে যখন টাকা আসবে তখন আমাকে ফেরত দিলেই চলবে অথবা তাকে সম্পূর্ণভাবে দায় মুক্তও করে দিতে পারেন যদি সেটা আপনার পক্ষে করা সম্ভব হয় বিনিময়ে আপনি কি পাবেন আপনি তার জন্য কষ্টকে সহজ করে দিলেন এবং এর বিনিময়ে আকিরাতের দিনে হাসরের ময়দানে আলাস মোহ আপনাকে তার আর নিচে ছায়া প্রদান করবেন প্রদান করবেন এবং যে সাত শ্রেণীর মানুষদের কথা আমরা উল্লেখ করেছি যারা আল্লাহর আরোসের নীচে ছায়া লাভ করবেন তাদের মধ্যে আমরা একটা মিল বা সামঞ্জস্যকে উল্লেখ করতে পারি বা সবার মধ্যে সাধারণ বা কমন একটি মিলকে উল্লেখ করতে পারি সেটা হচ্ছে তাদের প্রত্যেকের জন্যই সেই বিশেষ কাজটি ছিল খুবই কঠিন এবং তার এই কাজটিকে সম্পাদন করেছেন শুধুমাত্র আল্লাহর জন্য এবং দুনিয়াতে যেহেতু তারা সেই কঠিন পরিস্থিতিতে সাফল্য অর্জন করেছেন সফলতা এবং সবর প্রদর্শন করেছেন কাজেই এই পুরস্কার আলোচনা তারা তাদেরকে দিবেন পরকালের কঠিন দিনে সেই কঠিন দিনটিকে তাদের জন্য সহজ করে দেবেন এবং ছায়া প্রদান করবেন যেমন প্রথমেই আমরা উল্লেখ করেছি একজন ন্যায়পরায়ণ সৎ শাসকের কথা এবং একজন সৎ ন্যায়নিষ্ঠ শাসক তার মাধ্যমে তার সুফল সবাই ভোগ করেন এবং তিনি অন্যান্য ব্যক্তিদের জন্য অনেক কাজগুলোকে সহজ করে দেন এবং যে মানুষটি সাদাকা করেন তিনিও একজন অভাবী ব্যক্তির কষ্টকে সহজ করে দেন এবং একজন ব্যক্তি যে অসৎ কামনা উদ্রেককারী একজন নারীর আহ্বানকে প্রত্যাখ্যান করেন তার এই কাজটি অত্যন্ত কঠিন কিন্তু যেহেতু সেই কঠিন মুহূর্তে আলসব মহমতাল্লাহকে স্মরণ করেছেন আলোচনা আলাকে ভয় করেছেন তার জন্য আলসব মহামতাল্লাহ আখিরাতকে সহজ করে দেবেন এরাই হচ্ছেন সেই সমস্ত মানুষ যাদের কথা আমরা জানলাম যারা হাসরের দিনে আলসব মহমত আল্লাহর আরসের ছায়া নিচে আশ্রয় লাভ করবেন এবং আরো এক শ্রেণীর মানুষ আসল সাল্লাম বলেন দুনিয়াতে যে ব্যক্তি কোন মোমিনের সমস্যাকে সহজ করে দেবে আল্লাহ তার সমস্যা কোন একজন আলা তার সমস্যাকে হাসুরি দিনে সহজ করে দেবেন এই বিষয়টি মানুষের সাথে সম্পর্কযুক্ত মানুষের সাথে লেনদেন বা কোনো একজন প্রতিবেশী বা একজন মুমিনের সমস্যা সেই সমস্যাটি দূর করে দেওয়া এটা অনেকটাই আখলাখের উপর নির্ভরশীল অথচ আমরা এই বিষয়টাকে অনেক সময় তুচ্ছ জ্ঞান করে থাকি বা ছোট বলে মনে করে থাকি সেটা হচ্ছে অন্য একজন ব্যক্তির প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া তার কষ্ট দূর করতে সাহায্য করা যেমন আমরা অনেক সময় এমন ধারণা করে সন্তুষ্ট হয়ে থাকি যে ইসলাম মানে হচ্ছে শুধুমাত্র সালাত হজ এইসব অবশ্যই এগুলো ইসলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ এক একটি স্তম্ভ কিন্তু এর মধ্যে ইসলাম সীমাবদ্ধ নয় ইসলাম আরো ব্যাপক যখন একজন ব্যক্তির সাথে আপনি লেনদেন করছেন তার কাছ থেকে যদি আপনি কোন অন্যায় সুবিধা নেন অন্যায় সুবিধা গ্রহণ করেন তার সাথে খারাপ ব্যবহার করেন প্রতারণা করছেন এবং এর এরপরও হয়তো আপনি ধারণা করে বসে আছেন যে আমার তো যথেষ্ট পরিমাণ সালাদ সিয়াম জাকাত হজ আছে আমি নিরাপদ এটা আসলে সঠিক বা বুদ্ধিমানের ধারণা নয় কেননা জান্নাতে প্রবেশ করবে এই ধরনের মানুষদের বড় একটি অংশ থাকবে যারা উত্তম আখলাখীর অধিকারী এবং মানুষদের প্রতি তাদের সদয় ব্যবহার এবং এই সংক্রান্ত বেশ কিছু হাদিস রয়েছে যেমন আবু হুরাই রাজ্য তোলাম থেকে বর্ণিত রসদুল্লাহ সাল্লাহাম বলেছেন তোমরা কি জানো দরিদ্র এবং অসহায় ব্যক্তিটিকে তোমরা কি জানো কোন ব্যক্তি সবচেয়ে দেউলিয়া বা দরিদ্র অসহায় ব্যক্তি সাহবা একরাম বললেন যে আমাদের মধ্যে দরিদ্র বা দেউলিয়া ব্যক্তি তো সেই যার কোন টাকা পয়সা বা সম্পদ নেই যার কোন দিন আরাম নেই রাসুল সাল্লাই তাদেরকে বললেন আমার উন্মতির মধ্যে সত্যিকারে দরিদ্র অসহায় ব্যক্তি দেউলিয়া ব্যক্তি হলো সেই ব্যক্তি যে কেয়ামতের দিন সালাদ সিয়াম জাকাত সহ অনেক ভালো কাজ নিয়ে উপস্থিত হবে অথচ দুনিয়াতে বসে সে কাউকে গালি দিয়েছিল কারোর প্রতি অপবাদ অন্যায় ভাবে আত্মসাত করেছিল এভাবে যখন তার নেক আমলগুলো শেষ হয়ে যাবে ক্ষতিগ্রস্তদেরকে দেওয়ার মতো আর কিছুই থাকবে না তখন ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের গুনগুলো নিয়ে এসে এই প্রথম ব্যক্তিকে দেওয়া হবে ফলে সে দেউলিয়া হয়ে চাহান্ন নিক্ষিপ্ত হবে কাজেই এবং রাজ্লামো বলেছেন যে কোনো মুসলিমের গোপনীয়তাকে রক্ষা করে আল্লাহ মোহাম্মদাল্লা তার দোষকেও হাসুরের দিনে গোপন রাখবেন এবং আওরা এইসব দুটি হাদিসে ব্যবহার করা হচ্ছে গোপনীয়তাকে বুঝাতে যে যে ব্যক্তি কোনো একটি মুসলিমের গোপনীয়তাকে রক্ষা করে আল্লাহ তার দোষটি তার গোপনীয়তাকে হাসরির দিনে গোপন রাখবেন এবং আওরা হচ্ছে এমন কিছু যে আপনি অন্য কাউকে দেখাতে চান না ব্যক্তিগত গোপন বিষয় এবং এ কারণে শরীরের গোপন অংশগুলোকে বলা হয়ে থাকে আওরা। কিন্তু এখানে এই হাদিসে সেটিকে বোঝানো হয়নি সাধারণত একজন ব্যক্তির দেহের গোপন অংশকে বলা হয়ে থাকে আওরা কিন্তু এছাড়াও এমন কিছু যেটা আপনি চান না যে অন্য কোন ব্যক্তি জেনে যাক সেটাও আওরার অন্তর্ভুক্ত উদাহরণস্বরূপ আপনার গুণসমূহ যখনই কেউ একজন কোনো গুণা করে সে হয়তো মানুষ থেকে দূরে গিয়ে সেটা সংঘাত করে এবং সে চায় না যে মানুষ মানুষটা জেনে যাক উদাহরণস্বরূপ এমন একজন ব্যক্তি থাকতে পারেন যিনি নিয়মিত আদায় করেন। এবং আলোচ মোহাম্মার প্রতি ইসলামের প্রতি তার অন্তরের প্রচন্ড ভালোবাসা রয়েছে কিন্তু হয়তো কোন একটি গুনায়ের কাজে তিনি আসক্ত হয়ে পড়েছেন যেমন হতে পারে মত তিনি আসক্ত এবং তিনি জানেন যেটা তার গুনা এবং তিনি এ বিষয়ে দুর্বল गोपन ए लोकटार कर गुना सम्पर्ट करा गोपन रखबीट रखें ना जानकारी आलोच महतोल्ला हासुर दिनारों गोपन पाप के মানুষের কাছ থেকে লুকিয়ে রাখবেন গোপন রাখবেন কেননা প্রত্যেক মানুষেরই যদি আপনি গুনাকে গোপন রাখেন আল্লাহ আপনার গুনাকে হাসরের দিনে গোপন রাখবেন এখানে হয়তো একজন ব্যক্তি অবাক হতে পারেন ভাবতে পারেন যে কিভাবে একটা অবৈধ কাজের কথা মদ পানের কথা কেন আমি গোপন রাখবো অবশ্যই ইসলাম মদ্যপান করা হারাম এবং আপনি ভাবছেন যে কিভাবে এই বড় গুণাকে গোপন করে রাখা ভালো ফলাফল বয়ে আনতে পারে অথচ এই কাজের জন্য ইসলামের শাস্তির বিধান রয়েছে আদালতে যাওয়ার বিধান রয়েছে ল বা ক্রিমিনাল আইনগুলোর উদ্দেশ্য হচ্ছে সমাজে প্রকাশ্য যে সমস্ত খারাপ কাজ পাপ কাজ মানুষ সংঘটিত করে এবং এর ফলে ক্ষতি সাধন হয় সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয় এমন কাজ থেকে সমাজকে মুক্ত রাখা এটাই হচ্ছে ইসলামে ক্রিমিনাল আইন বা লয়ের উদ্দেশ্য কিন্তু যখন এই পাপটি গোপনে করা হলো, তখন সেটা সমাজে কাউকে আক্রান্ত করছে না একজন ব্যক্তি একা একা নিজের বাড়িতে গোপনে এই কাজটি করল মানুষের কাছ থেকে গোপন রেখেছে এবং সমাজে কাউকে আক্রান্ত করছে না এটা সমাজকে প্রভাবিত করছে না কিন্তু এটা কখন বিপজ্জনক হবে যখন এটা জনসম্মুখে করা হবে কেননা তখন এটা অন্যান্য ব্যক্তিদেরকেও এই গুনাহের কাজ করতে উৎসাহিত করবে অথচ হয়তো সেই সমস্ত ব্যক্তিরা এই বিষয়টা তাদের মাথাতেই ছিল না কিন্তু যখন প্রকাশ্যে এই বিষয়টা দেখল তারাও সেই গুনহের কাজের প্রতি আগ্রহী হলো এবং এই খারাপ কাজটি করল মত পান করার কথা হয়তো একজন মানুষের মনেই ছিল না তার কিন্তু যখন হয়তো সে কাউকে দেখলো জনসম্মুখে একজন ব্যক্তি মত করছে কিংবা রাস্তার বিলবোর্ডে মদের বিজ্ঞাপন দিচ্ছে এবং এই সমস্ত দেখে সে খারাপ কাজের প্রতি আকৃষ্ট হল এবং সমাজের বিপর্যয় ছড়িয়ে পড়লো কিন্তু যদি সে কাজটা গোপনে করত তাহলে সম্ভাবনা থেকে যায় একদিন হয়তো সেই ব্যক্তি সেই কাজটিকে ছেড়ে দিত বা গুণাত করত এবং নতুন করে পথ শুরু করত। এই ধরনের ক্ষেত্রে গুনগুলো গোপন রাখা উত্তম কিন্তু বিপদ হবে যখন সেটা প্রকাশ্যে করতে থাকবে তখন সেখানে অবশ্যই শাস্তি কার্যকর করতে হবে এবং বলা হয়েছে এ কারণে যখন মানুষ করবে জনসম্মুখে তাদেরকে এমন অসুখ দিয়ে শাস্তি দিবেন যেটা তার আগের প্রজন্মের মানুষের মধ্যে ছিল না যখন তারা এটাকে জনসম্মুখে করবে আল্লাহ বলেন যে চায় যে খারাপ কাজ বিস্তার লাভ করুক মুমিনদের ভিতরে আল্লাহ মোহাম্মদ আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে কঠিন শাস্তি প্রদান করবেন আলেমদের মতে এই আয়াতে যাদের কথা বলা হয়েছে তারা হচ্ছে যারা গুপ্তচরের মতো অন্যান্য মানুষদের গোপন কথা শুনে এবং মানুষের কাছে সেটাকে প্রকাশ করে দেয় যেন তাদের মধ্যেও এই খারাপ কাজটি বিস্তার লাভ করে এসব ক্ষেত্রে যা ঘটে সেটা হচ্ছে এই সমস্ত মানুষেরা এসে অন্যান্য ব্যক্তিদের গুনায়ের কথা সবাইকে জানিয়ে দেয় এবং এভাবে তারা মানুষদেরকে নষ্ট করে দেয় অন্যের দোষ সম্পর্কে খুব বেশি কথা বলা এটাও একটা খারাপ কাজ হতে পারে বিশেষ করে যখন জিনা কিংবা অন্যান্য অনৈতিক ব্যাপার নিয়ে বেশি কথা বলা হয় স্ক্যান্ডাল ছড়িয়ে দেওয়া হয় তখন দেখা যায় এগুলো মানুষের মনকে দূষিত করে দেয় এবং মানুষ এই চারদিকে ছড়িয়ে পড়ার কারণে ছোট বলে মনে করতে শুরু করে যে সবাই তো এই গুনাগুলো করছে অর্থাৎ এই গুনাগুলো নিয়ে যখন বেশি কথা বলা হয় সেটা মানুষের অন্তরকে আক্রান্ত করে দূষিত করে দেয় অথচ এটা একটা খারাপ কাজ হাসড়ের দিন এমন কিছু মানুষ থাকবে যাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে সবার থেকে আড়াল করে নিয়ে এবং তারা এবং সেই সময় তাদের এই জিজ্ঞাসাবাদ অন্যান্য সমস্ত সৃষ্ট জীব মানুষ জিন ইনসান সবাই চারদিক থেকে দেখতে থাকবে। কিন্তু এখানে এমন এক ধরনের ব্যক্তির কথা বলা হচ্ছে যাদেরকে আলোচনা হাসোরের ময়দানে ব্যক্তিগতভাবে বা গোপনভাবে ডেকে নিয়ে জিজ্ঞাসা করবেন এখানে জিজ্ঞাসাবাদ হবে আল্লাহ এবং সেই লোকটির ভিতরে আল্লাহ মহামতাল লোকটিকে তার গুণা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন যে তুমি আর তাকে বলবেন তুমি কি সেই পাপটি সম্পর্কে জানো সেই পাপটির কথা কি তোমার মনে আছে সে উত্তরে বলবে হ্যাঁ কারণ তার স্বীকার করে নেওয়া ছাড়া আর কোন উপায় থাকবে না এভাবে সে সকল পাপের কথা স্বীকার করবে আর ধারণা করবে যে সে ধ্বংস হয়ে গেছে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে তখন তাকে ডেকে বলবেন আমি দুনিয়াতে তোমার পাপগুলোকে গোপন রেখেছি আর আজকে আমি তা ক্ষমা করে দিলাম এবং এই কথা বলার পর তার নেক আমলের আমল নামা তাকে প্রদান করা হবে এবং বিপরীত দিকে যারা কাফের বা মোনাফিক তাদের গুনাহের কথা সকলের সামনে প্রকাশ করে দেওয়া হবে তাদেরকে সকলের সামনে রাখা হবে এবং ফেরেস্তারা বলতে থাকবে এবং ফেরেস্তারা বলবে এরাই তো তাদের প্রতিপাদক সম্পর্কে মিথ্যা বলেছে জালিমদের উপর আল্লাহর অভিসম্পাদ কাজে এই চমৎকার অন্যতম একটা শ্রেষ্ঠ উপায় হচ্ছে না করার শিক্ষার মধ্যেও পড়ে আল্লাহ মোহামতাল কোরআনে বলেছেন যে তোমরা অন্যের ব্যাপারে গুপ্তচর করো না কেন আমাদের সবারই নিজেদেরকে নিয়ে চিন্তিত হবার মতো অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে অন্যের ব্যাপারে আমরা কেন হয়তো হই কিন্তু যদি আপনি প্রকাশ্যে জনসম্মুখী মানুষদেরকে দেখেন তারা বিভিন্ন খারাপ কাজ সংগঠিত করছে মন্দ কাজ করছে তখন এটা অবশ্যই প্রতিহত করা আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ আমাদের দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত কেন তখন এটাকে প্রকাশ্য করা হচ্ছে কিন্তু যখন ব্যক্তিগত ক্ষেত্রে ব্যক্তিগত গুণায়ের ক্ষেত্রে আমরা অন্য মানুষের উপরে গুপ্তচর করতে পারি না মানুষের ব্যক্তিগত বিষয়ে আমরা গোপনে অনুসরণ করতে পারি না এবং এটা ইসলামের শিক্ষা নয় প্রথম জেনারেশনের মুসলিমদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ লক্ষণীয় দিক আমরা দেখতে পাই সেটা হচ্ছে তারা ব্যক্তিগত বিষয়ে মনোনিবেশ করতেন এবং তারা বলতেন হচ্ছে এবং এরপর সুল্লাহ সাল্লাহিসাল্লাম বলেন আল্লাহ তোমাকে ততক্ষণ পর্যন্ত সাহায্য করবেন যতক্ষণ তুমি তোমার ভাইয়ের সাহায্যে লিপ্ত থাকবে অর্থাৎ আল্লাহ সুমত আপনাকে ততক্ষণ পর্যন্ত সাহায্য করবেন যতক্ষণ আপনি আপনার ভাইয়ের প্রতি সাহায্য করতে থাকবেন এবং আমরা দেখতে পাই আরেকটি হাজি থেকে আরেকটি হাজি থেকে আমরা বলেছেন যে ব্যক্তি তার ভাইয়ের সম্মানহানি অত্যাচারের জন্য কোন নেকামল থাকলে তা থেকে জুলুমের দায় পরিমাণ কেটে নেওয়া হবে এবং তার কোন নেকামল না থাকলে তার প্রতিপক্ষের কুণা থেকে পাপ থেকে কিছু নিয়ে এসে তার উপর চাপিয়ে দেওয়া হবে কাজে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মানুষের কষ্টকে সহজ করে দেওয়ার মাধ্যমে মানুষের গোপনীয়তাকে রক্ষা করে দেওয়ার মাধ্যমে আমরা গোপনীয়তা লাভ করতে পারি বিজয়ী হাসিনে কিভাবে একজন তুমি যদি তোমার ভাইয়ের অনুপস্থিতিতে তাকে বিজয়ী করো তোমার ভাইয়ের অনুপস্থিতিতে তাকে বিজয়ী করো তাহলে আল্লাহ সুতরাকে হাসুরের দিনে বিজয়ী করবেন এখানে বিজয়ী বলতে কি বোঝানো হয়েছে এর অর্থ হচ্ছে যদি একটি সাক্ষাতে বা কোনো একটি সমাবেশে এমন হয় যে আপনার কোন একজন সৎ স্বভাবের ভাইয়ের অনুপস্থিতিতে তার ব্যাপারে মানুষেরা মন্দ কথা বলছে গিবোধ করছে অপবাদ দিচ্ছে তাহলে সেখানে আপনি প্রতিবাদ করুন দাঁড়িয়ে যান এবং সত্যটা সবাইকে জানিয়ে দিন এবং বলুন তারা যা বলছে সেটা ভুল এবং মিথ্যা সেগুলোকে অস্বীকার করুন এভাবে যদি আপনি আপনার ভাইয়ের অনুপস্থিতিতে শুধুমাত্র আলোসুমাত জন্য এই কাজটি করেন তাহলে আলোসুমাতালা হাসরের দিনে আপনাকে বিজয়ী করবেন যেভাবে আপনার ভাইয়ের অনুপস্থিতিতে আপনি তাকে বিজয়ী করলেন তাকে অপবাদ এবং গিবদ থেকে তার প্রতি আরোপ করা মিথ্যা থেকে আপনি তাকে মুক্ত করলেন কারণ আপনি আপনার ভাইয়ের পক্ষ নিয়েছেন এবং সেখানে আপনার ভাইটি অনুপস্থিত ছিল এভাবে আলোচনা আপনাকেও বিচার নিয়ে সাহায্য করবেন যেদিন আপনার সত্যিকার সবচেয়ে বেশি সাহায্যের প্রয়োজন হবে এবং এ কারণে আমরা অযথা একজন সৎস্বভাবের ব্যক্তি তার গিবোধ করতে দেওয়া এটা আমাদের জন্য কখনোই উচিত নয় কিংবা আলেমদের গিবত করা এই কাজটিও আমাদের করা উচিত নয় কেউ যদি এমন করতে থাকে তাহলে আমাদের উচিত তাতে বাধা প্রদান করা কিন্তু এক্ষেত্রে শুধুমাত্র বাধা প্রদান করার জন্য বাধা করা বা বিরোধিতা করার জন্য বিরোধিতা প্রদান করা এরকম উচিত নয় কেননা প্রত্যেক মানুষই ভুল করে এবং আমি শুধুমাত্র আমার সমমনা আলেমদের পক্ষেই ডিফেন্ড করব আর আমার বিরোধীদের ব্যাপারে চুপ করে থাকব এমনটা উচিত নয় বরং এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যেই কাজটি ভুল সেই কাজটি আমরা কখনোই সমর্থন করব না এবং যেটা সঠিক সেই কাজে আমরা সমর্থন প্রদান করবো রসুল্লাহ সাল্লাম বলেছেন তোমার ভাইয়ের সাহায্য করো হোক সে অত্যাচারী অথবা অত্যাচারিত অথচ এই যুগের নিয়ম ইসলাম পূর্ববর্তী সময়ের নিয়মের নিয়ম ছিল তোমার ভাইকে সাহায্য করো নিজেদের গোত্রের লোক তাকে সাহায্য করো সে ভুল কাজ করুক অথবা ঠিক কাজ করুক যদি আমার কোনো গোত্রের লোক ভুল কাজ করে থাকে তাহলেও আমি তাকে সাহায্য করব আর যদি আমার গোত্রের কোন একজন লোক অন্যায়ভাবে কাউকে হত্যা করে এবং এরপর তার প্রতিশোধ নেওয়ার জন্য আমার অন্যায় ভাবে হত্যাকারী ভাইকে মারতে আসে তখন আমি আমার ভাইকে সাহায্য করব এগুলো ছিল জাহিলিয়া যুগের নিয়ম রাসুল্লাহাম বলেছেন তুমি তোমার ভাইকে সাহায্য করো হোক সে অত্যাচারী বা অত্যাচারিত না তারা বিভ্রান্ত হলেন কেননা এটা তো জাহিলিয়া যুগের একটা নিয়ম ইসলামে কিভাবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই বল বাক্যটিকে সমর্থন করলেন তখন রাসুল্লাহ সাল্লাহাম এর নতুন অর্থ প্রদান করলেন এবং বললেন তোমরা অত্যাচারীকে এই বলে সাহায্য করো যে সে ভুল করছে আর তার অত্যাচার বন্ধ করতে সাহায্য করো আর তোমার ভাই যদি অত্যাচারিত বা মজলুম হয়ে থাকে তাহলে তার থেকে তাকে রক্ষা করার মাধ্যমে সাহায্য করো কিন্তু যদি তোমার ভাই নিজেই অত্যাচার করে থাকে তাহলে তাকে অত্যাচার থেকে বিরত রাখার মাধ্যমে তাকে সাহায্য করো এভাবে পুরনো আরব প্রবাদের নতুন ইসলামিক ব্যাখ্যা রাসদুল্লা সাল্লা সাল্লাম প্রদান করলে ইসলাম এই শব্দটিকে নতুন অর্থ প্রদান করেছে এবং এভাবে আমরা দেখতে পাই ইসলাম প্রচলিত বহু শব্দকে নতুন অর্থ প্রদান করেছে এভাবে কিছুক্ষণ আগে আমরা উল্লেখ করেছি রাসুল সাল্লি সাল্লাম দেউলিয়া শব্দটির একটি নতুন অর্থ প্রদান করেছেন এবং সেটা প্রদান করেছেন আখিরাতের প্রেক্ষাপটের মাধ্যমে এবং আমরা আলোচনা করছিলাম যারা হাসুরের ময়দানে নিরাপদ থাকবেন তাদের সম্পর্কে আমরা ন্যায় নিষ্ঠ শাসকদের সম্পর্কে আলোচনা করেছি কিন্তু ন্যায় পরায়ণতা এটা হচ্ছে এমন একটা বিষয় যেটা শুধুমাত্র শাসকের জীবনে প্রতিফলিত বা প্র্যাকটিস করার মতো বিষয় নয় ন্যায় পরায়ণতা আমাদের সবার জীবনেই প্রস্ফুটিত হওয়া উচিত ন্যায়পরায়ণতা শুধুমাত্র খলিফা শাসক অথবা রাষ্ট্রপতি এই সমস্ত ব্যক্তিদের অনুশীলনের জন্য নয় বরং আমাদের সবার জীবনে অনুসরণ করতে হবে কেননা আমাদের ন্যায় পরায়ন শাসক আলস নিকট নূর নুরের উচ্চ মিনারায় অবস্থান করবেন যা থাকবে মহাপরাক্রমশালী আল্লাহর ডান পাশে এবং আল্লাহ উভয় হাতি ডান হাত যেসব শাসক ন্যায় ইনসাফ এবং সতার সাথে শাসন কার্য পরিচালনা করবেন নিজেদের পরিবার পরিজনদের সাথে ইনসাফ করবেন তাদের উপর ক্ষেত্রে আদালতের পরিচয় দিবেন কেবল কেবলমাত্র তারাই এই মর্যাদার অধিকারী হবেন আমরা অনেক সময় ন্যায় বিচার নিয়ে কথা বলি কিন্তু যখন নিজেদের বিষয় আসে তখন আমরা এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করার বিষয়টিকে সম্পূর্ণরূপে ভুলে যাই এবং আরেকটি স্থান যেখানে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করি না অধিকাংশ ক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের পরিবার আমাদের সন্তান আমাদের স্ত্রী অথবা ছোট ভাই বোনদের ক্ষেত্রে আমরা ন্যায় বিচারকে প্রতিষ্ঠিত করি না অথচ আমাদের বোঝা উচিত এই সমস্ত ক্ষেত্রে সঠিকভাবে বিচার করলে আমরা কত বড় পুরস্কার আলোচনা মন্ত্রতালার কাছ থেকে হাসার ময়দানে পাব এবং আমরা সবাই জানি সবচেয়ে বড় শাস্তি অন্যতম বড় শাস্তি যে অপরাধের জন্য সেটা হচ্ছে জুলুম অত্যাচার করা আলোচনা মাদালা বলেছেন যে মজলুমের দোয়া এবং আল্লাহর মাঝে কোনো কিছুই বাধা হয়ে অবস্থান করে না উভয়ের মধ্যে কোনো বাধা বা পর্দা থাকে না মজলুম ব্যক্তির দুয়া আলোচনা কাছে সাথে সাথে পৌঁছে যায় যদিও বা সে একজন কাফির হয়ে থাকে এবং আমাদের নির্দিষ্ট এলাকা রয়েছে যেখানে তাকে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে আপনার হাতে এখন ক্ষমতা থাকবে তখন সেই ক্ষমতা অপব্যবহারের সুযোগ থাকবে এবং যত বেশি ক্ষমতা থাকে সেটা অপব্যবহারের তত বেশি সুযোগ থাকে এবং তত বেশি মানুষকে প্রলোভিত করে খারাপ কাজের দিকে বিশেষ করে যখন আপনার হাতে ক্ষমতা আছে এবং কোনো পক্ষ নেই যেমন ধরুন শিশু অথবা তার উপর আপনি করতে তাকে অত্যাচার করতে পারেন কিন্তু এখানে আমাদেরকে অবশ্যই স্মরণ রাখতে হবে কিছু কিছুই আলাস মহাতালার চোখ এড়িয়ে যায় না এবং শেষ বিচারের দিন আমাদের প্রতিটি অন্যায় বিচারের জন্য বিচারের জবাবদিহিটার সম্মুখীন হতে হবে কারণ আলোচ মতালা কোনো কিছুকেই বাদ দেবেন না কোনো কিছুকেই এড়িয়ে যাবেন না কেননা আল্লাহাম তাল্লাহ এটা করতে পারেন না দুই দিন এটা করেন তাহলে এটা অবিচার হয়ে যাবে এবং আল্লাহ একটি নাম হচ্ছে আল আদল অর্থাৎ তিনি হচ্ছে ন্যায় বিচারক আল্লাহমাদা সবার ক্ষেত্রেই ন্যায় বিচারকে প্রতিষ্ঠিত করবেন এমনকি পশু পাখির ক্ষেত্রেও আসল্লা ইসলাম বলেছেন যে আল্লাহর বিচার এমন হবে যে দুনিয়ায় যদি কোন একটি ছাগলের শিং না থাকে এবং সে যদি সিংওয়ালা কোন ছাগল থেকে অধিকার বঞ্চিত হয় আল্লাহ সুহাম্মাল সেই দিন সেই সিংবিহীন ছাগলকে সিং প্রদান করবেন এবং তাকে তার অধিকার আদায় করতে বলবেন এরপর সমস্ত কিছু মীমাংসা হয়ে গেলে এই প্রাণীদের সবাই কেলা সাত ধুলায় পরিণত করে দিবেন। দুরাভে পরিণত করে দিবেন সুতরাং এই ন্যায় বিচারের বিষয়টি থেকে আমরা জানতে পারলাম অবশ্যই আমাদেরকে আমাদের পরিবার বা যে সমস্ত এলাকা আমাদের অধীনস্থ সেখানে ন্যায় বিচারকে প্রতিষ্ঠিত করতে হবে এবং আমরা আলোচনা করছিলাম যে কিভাবে আমরা হাসরের ময়দানে নিরাপত্তা লাভ করতে পারি ভয়ভীতি থেকে নিরাপদে থাকতে পারি এবং যাদের কথা আমরা উল্লেখ করেছি তারা হচ্ছেন এক নম্বর যে যারা আল্লাহকে ভয় করেছেন এবং দুনিয়া থেকেই হাসরের দিনটিকে ভয় করেছেন তারা সেই দিন নিরাপত্তা লাভ করবেন এবং দ্বিতীয় আমরা উল্লেখ করেছি সাত শ্রেণীর মানুষদের কথা এবং এরপরে আমরা উল্লেখ করেছি যে কোনো একজন ব্যক্তি মুসলিম ভাই তার কষ্টকে দূর করে দিবে সেটা তার ঋণ পরিশোধ করে দেওয়ার মাধ্যমে কিংবা মৌকুফ করে দেওয়ার মাধ্যমে কিংবা তার ব্যক্তিগত গোপনীয়তা গুনহের কাজকে গোপন রাখার মাধ্যমে এই সমস্ত ব্যক্তিদের ক্যালাসমা তাহলে হাঁসুরের দিনে আশ্রয় প্রদান করবে এবং ন্যায় বিচারকের কথা আমরা বলেছি এবারে যাদের কথা আমরা আলোচনা করতে যাচ্ছি এদের মধ্যে একটি বিশেষ শ্রেণী হচ্ছেন যারা শহীদ আল্লাহর এবং যারা মুরাবিত আল রিবাত এই শব্দ থেকে এবং আল রিবাদের অর্থ এসেছে রাবাতা থেকে যখন কোনো কিছুকে বেঁধে রাখা হয় কোনো কিছুর সাথে তখন সেই বেঁধে রাখাকে বলা হয় থাকে রাবাত রাবাত এমন একটি স্থানকে বলা হয় যা বেঁধে রাখা হয় যেমন একটি আর্মি চেকপোস্ট যা শত্রুদের থেকে মুসলিমদের এলাকাকে রক্ষা করার জন্য তৈরি করা হয়েছে এবং সেই এলাকাকে বলা হয় থাকে রিবাত সুতরাং কোন সেনাবাহিনী ঘাঁটিকে বলছে রিবাত যদি সেটা কোনো কিছুর সাথে বাধা নাও থাকে কিন্তু সেই পাহারাদার বা সেই মুরাবাদ সেই এলাকায় নিজেদের ভূমিকে শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য সেই পোস্টে সবসময় দায়িত্বশীল এবং এ কারণে তাকে বলা হয়ে থাকে রিবাত রাসুল্লাহ ইসলাম বলেন শহীদদের কিছু অনন্য ইউনিক বৈশিষ্ট থাকবে এক নম্বর এবং তিন নম্বর হচ্ছে তাদেরকে কবরের শাস্তি থেকে মুক্তি দেওয়া হবে এবং চার নম্বর এবং চার নম্বর পয়েন্টটি হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তুর সাথে সম্পর্কযুক্ত যা আমরা কথা বলছিলাম হাসের দিনে কারা নিরাপদে নিশ্চিন্ত থাকবেন শহীদদেরকে সবচেয়ে ভীতিকর এবং আতঙ্কজনক দিনের পেরেশানি থেকে রেহাই দেওয়া হবে তারা সেই ভয়ঙ্কর দিনে কোন আতঙ্ক বা ভয় করবেন না এবং শেষ বিচারের দিনে তারা নিরাপদে থাকবেন অথচ সেই সময় বাকি সবাই একটি আতঙ্কিত অবস্থায় থাকবেন এবং যেই দিন ক্যালাসু মহামদুলা বলেছেন আকবর এই দিনে আমরা সবাই আতঙ্কিত অবস্থায় থাকবো কেননা আমরা প্রত্যেকে গুনাহ দুনিয়াতে সংঘটিত যেকোনো গুনহায় শাস্তির জন্য আমরা সেই দিন আতঙ্কিত অবস্থায় থাকবো কেননা সেই দিনে সব কিছুকে প্রকাশ করা হবে সামনে নিয়ে আসা হবে এবং রাসুল ইসলাম বলেন এটা হচ্ছে শহীদের পাঁচ নম্বর পুরস্কার আলোসুকাত শহীদদেরকে মাথায় একটি মুকুট প্রদান করবেন যা হচ্ছে ওয়াকার ওয়াকার হল এমন একটি মুকুট বা তাজ যা সম্মানের পরিচয় বহন করবে সম্মান বৃদ্ধি করবে এবং যার ফলে এই মুকুট প্রদান করার কারণে তাদের সম্মান এবং মর্যাদা আরও বহুগুণে বৃদ্ধি পাবে এবং সেই মুকুটের একটি পাথর বা রত্ন হবে এই দুনিয়ার সবকিছু থেকে উত্তম এবং এরপরে ছয় নম্বর হচ্ছে শহীদদেরকে জান্নাতের বাহাত্তর জন হুর আল আইন এদের সাথে বিয়ে দেওয়া হবে এবং সাত নম্বর পুরস্কার হচ্ছে তারা তাদের আত্মীয় স্বজনদের মধ্যে সত্তর জনের জন্য সাফায়া করার সুযোগ পাবেন এবং বিচারের দিনে এই সফায় বা সুপারিশের অর্থ হচ্ছে যেমন অনেক ব্যক্তি থাকবেন যারা কোন নির্দিষ্ট আজ করবেন শাস্তি ভোগ করবেন এবং আল্লাহ করবেন একজন শহীদকে অনুমতি দেবেন তার স্বজনদের মধ্যে সত্তুর জনের জন্য সুপারিশ করার জন্য এইগুলো শহীদের কিছু ইউনিক গুনাবলী যা নিয়ে আমরা আলোচনা করছিলাম এবং তারা সবচেয়ে ভয় আতঙ্কের দিনে পেরেশনী মুক্ত থাকবেন কাজেই আমরা দেখতে পাচ্ছি যে শাহাদা এটা আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত এটা কোন ক্ষতি বা লস নয় যখন কোন একজন ব্যক্তি আল্লাহর মারা যায় শহীদ হয় এটা আল্লাহর পক্ষ থেকে একটি অনুগ্রহ নিয়ামত এবং আল্লাহ সোহামা আল্লাহ থেকে বাছাই করেন যে কে শহীদ হবে আল্লাহ নির্বাচন করেন এবং পছন্দ করে বাছাই করেন কে শহীদ হবে কাজে এটা এমন কোন বিষয় নেই যেটা যে কেউ লাভ করতে পারে এটা আল্লাহর পক্ষ থেকে একটি নির্বাচন। আল্লাহ নিজে পছন্দ করে বাছাই করবেন কারা এই উচ্চ মর্যাদা লাভ করবেন রাসুদুল্লাহ সাল্লাম রিবাদ সম্পর্কে বলেছেন মুরাবাদ মারা যায় আল্লাহর জন্য চেকপোস্ট পাহারো দেওয়া অবস্থায় শত্রুদের থেকে মুসলিমদের ভূমি রক্ষা করা এবং পাহার দেয় অবস্থায় সে মৃত্যুবরণ করল তাকে সবচেয়ে ভয়ঙ্কর ভিত্তিকর দিন ফাজা আল হাসরের দিনের ভীতি থেকে রেহাই দেওয়া হবে এটা এমনকি স্বাভাবিক মৃত্যু হলেও সেই দিনের ভয়ভীতি থেকে মুক্ত থাকবে যদি যদিকে একজন মুরাবাদ হয় এবং সে স্বাভাবিকভাবে যায় শত্রুপক্ষের গোলাগুলি বা আক্রমণের শিকার না হয়ে তবুও সে এই মর্যাদা লাভ করবে এবং রাসুল্লাহ সাল্লু আসলাম আরো বলেছেন মুরাবাতের মর্যাদা সম্পর্কে আলোচক তাদেরকে জান্নার থেকে রিস্ক এবং হাওয়া থাকবেন যতদিন তারা কবরে থাকবে এবং এরপর রাসুল্লাহ সাল্লাস্লাম বলেন তারা শেষ বিচারের দিন উপস্থিত হওয়া পর্যন্ত একজন মুরাবাতের সবাব লাভ করতে থাকবেন অর্থাৎ তাদের এই আমল চালু থাকবে বন্ধ হবে না এবং এর জন্য তারা কন্টিনিউ সবাব লাভ করতে থাকবেন যদিও বা তারা মৃত্যুবরণ করেছেন এবং এরপর রাসুদুল্লাহ সাল্লা সাল্লাম আরো বলেছেন একটা উট দহন করতে যতটুকু সময় লাগে ততটুকু সময় পরিমাণ যদি কেউ আল্লাহ রাস্তায় জিহাদ করে তাহলে তার জন্য জান্নাত হয়ে যায় এবং একটা উঠ দহন করতে কয়েক মিনিট পর্যন্ত সময় লাগে এতটুকু সময় যদি কেউ আল্লাহ রাস্তায় জিহাদ করে তার জন্য জান্নাত এবং বলেছেন যদি কেউ একজন ব্যক্তি আল্লাহ রাস্তায় আহত হয় এবং আল্লাহ জানেন কে তার রাস্তায় আহত হয় শেষ বিচারের দিন তার শরীর থেকে তার জখম থেকে রক্ত বের হবে যার রং হবে সাফরানের মতো এবং যার গন্ধ বা সুবাস হবে মাস্কের মতো এবং তারা সেই জখমের চিহ্ন নিয়ে হাসরের ময়দানে উপস্থিত হবে তো এতক্ষণ আমরা শুনলাম হাসরের দিনে মুজাহিদিন আশুহাদা এবং আলমুরাহিত তাদের অবস্থা কেমন হবে সে সম্পর্কে এরপরের অংশে আমরা যাদের কথা আলোচনা করব তারা হচ্ছেন সেই সমস্ত ব্যক্তি যারা নিজেদের রাগ বা ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারেন তারাও দিনে একটি বিশেষ মর্যাদা লাভ করবেন এবং তারা ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারেন যখন তাদের হয়তো প্রতিশোধ নেওয়ার ক্ষমতা ছিল ক্ষমতা থাকা সত্ত্বেও তারা ক্ষমা করে দিলেন এই কারণে তারা এই বিশেষ মর্যাদাটি লাভ করবেন এবং রাগ এটা হচ্ছে একটা মানুষের মানসিক অবস্থা বা একটা অনুভূতি এবং এটা অন্তর বা হৃদয়ের একটা অনুভূতি কিন্তু যখন এই মানসিক অবস্থাটা সৃষ্টি হয় এটা শরীরের উপর বা দেহের উপরে প্রভাব বিস্তার করে এবং এমন হয় যখন একজন ব্যক্তি রাগান্বিত বা প্রধান্বিত হয় তখন মনে হয় যেন তার শরীরের রক্ত টকবক করে ফুটছে এবং তার চেহারার অবস্থা পরিবর্তন হয়ে যায় এবং যখন একজন ব্যক্তি অত্যন্ত রাগান্বিত অবস্থায় থাকে অনেক সময় সে রাগের বসে এমন অনেক ধরনের কাজ করে ফেলে যার জন্য পরে সে অনুত্ত হয় বা খারাপ ফিল করে কাজেই এই ধরনের পরিস্থিতিতেও যখন একজন ব্যক্তি তার রাগকে নিয়ন্ত্রণ করতে পারে প্রচণ্ড রাগান্বিত অবস্থায় তার জন্য অনেক বড় পুরস্কার বলেছেন হাজি কি হাসান ক্রোধ প্রয়োগ করার ক্ষমতা থাকা সত্ত্বেও যে তা সংবরণ করে কিয়ামত্রী জিয়া সোমতাল সব মাকলুকাতের সামনে তাকে আহ্বান করবেন সে যে হুর কামনা করবে তা গ্রহণ করার অধিকার তাকে প্রদান করবেন কাজেই কেউ যদি দুর্বল অবস্থায় থাকে তাহলে সেক্ষেত্রে সেই দুর্বল ব্যক্তিটি যদি রেগে যায় তার প্রতিশোধ নেওয়ার ক্ষমতা নেই সে পারবে না কিন্তু যদি একজন শক্তিশালী ব্যক্তি রাগান্বিত অবস্থায় থাকে সেই ইচ্ছা করলেই গিয়ে প্রতিশো নিতে পারবে কিন্তু এরপরও যদি সে না আনে হাসি আল্লাহ তাকে সেই সুযোগ দিবেন তার জান্নাতের যেখান থেকে যে ইচ্ছা তাকে বেছে নেওয়ার এবং আল্লাহ মোহাম্মতাল্লাহ তাকে সবার সামনে সম্মানিত করবেন পুরস্কৃত করবেন এবং তার নাম সবার সামনে ঘোষণা করবেন এত পুরস্কার কারণ রাগের মাথায় নিজের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এটা অত্যন্ত কঠিন একটি বিষয় এবং এর মুহূর্তে প্রতিশোধ না নেওয়া এবং অন্যদের কে ক্ষমা করে দেওয়ার জন্য অনেক বড় পুরস্কার রয়েছে বলেছেন যারা সচ্ছলতা এবং অভাবের সময় ব্যয় করে নিজেদের রাগ বা ক্রোধকে সংবরণ করে এবং মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে বস্তুত আল্লাহ কর্মশীলদেরকেই ভালোবাসেন মুতাকিদের একটি বৈশিষ্ট্য হচ্ছে যাদের মধ্যে তাকু আছে তারা নিজেদের রাগ বা ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারে। রেগে যাওয়ার ফলে মানুষের মধ্যে খারাপ আচরণ প্রকাশিত হয় ধ্বংসাত্মক মনোভাব দেখা দেয় এবং মানুষের সাথে খারাপ আচরণ করা এটা মত্তাকিদের কোনো বৈশিষ্ট্য নয় রাসুল্লাহ সাল্লাহাম সাহাবাদেরকে শিক্ষা দিতেন সত্য জানার পর হক জানার পর এবং প্রতিশোধ নেওয়ার মতো অবস্থায় থাকার পরেও কিভাবে ক্ষমা করে দেওয়া যায় এবং এই ক্ষমা করে দেওয়া খুবই মহৎ একটা কাজ এবং আমরা জানি ইসলামে নিয়ম রয়েছে সুযোগ আছে যে চোখের বদলে চোখ বা দাঁতের বদলে দাঁত আপনি নিতে পারেন অর্থাৎ যথাযুক্ত প্রতিশোধ আপনি গ্রহণ করতে পারেন কিন্তু ক্ষমা করে দেওয়াটা আরো মহৎ একটা গুণ আইনের মাধ্যমে আপনি শাস্তি প্রদান করতে পারেন এবং আপনার সেই হক বুঝে নিতে পারেন যেটা আপনার প্রাপ্য কিন্তু ক্ষমা করে দেওয়া এটা আপনার ব্যক্তিগত ইচ্ছামূলক একটা কাজ এবং একজন ব্যক্তি চাইলে সে অপরাধীকে ক্ষমা করে দিতে পারে এটা সেই মজদুম ব্যক্তির ইচ্ছা যে নিবে না ক্ষমা করে দেওয়ার মাধ্যমে আরো মহান মর্যাদা লাভ করবে এবং ১০ নম্বর যারা ময়দানে হবেন তারা হচ্ছেন যারা আজান দেন বা মুয় রাসুল্লাহ সাল্লা বলেছেন হারি শ্রী সহি মুসলিমে আছে যে হাসরের দিন যে ব্যক্তি আজান দেয় তাকে অনেক লম্বা দেখাবে এবং এটাই হবে তার পুরস্কার যে ব্যক্তি আজান দেন তিনি সবাইকে নামাজের দিকে আহ্বান করেন এবং হাসরের দিনে আলসুফ মোহাম্মদ তাদেরকে দীর্ঘ আকৃতির করে দেবেন এবং এটা হচ্ছে তাদের পুরস্কার এবং আমরা দেখতে পাই আরেকটি হারিস থেকে একজন বেদী ছিলেন তিনি শহরের জীবনকে পছন্দ করতেন না তিনি বনে জঙ্গলে পাহাড়ে বকরি চড়াতে পছন্দ করতেন এবং তার সম্পর্কে রাকে আবু সাইদুল খুদ্ রিয়াজুল তালো তাকে বললেন যে আমি দেখেছি তুমি বকরি চড়ানো এবং বন জঙ্গলকে ভালোবাসো তাই তুমি যখন বকরি নিয়ে থাকো বা বন জঙ্গলে থাকো এবং সালতের জন্য আজান দাও তখন জোরে বা উচ্চকণ্ঠে আজান দিও কেন না জিন ইনসান বা যেকোনো বস্তুই যতদূর পর্যন্ত মুওয়াজিনের আজান শুনবে সে কিয়ামতের দিন তার পক্ষে সাক্ষ্য দিবে আবু সাইদুলি তো বলেন এই কথা আমি রাসুদুল্লাহ সাল্লামের কাছ থেকে শুনেছি এবং হাজিস রয়েছে বুখারিতে সুতরাং একজন ব্যক্তি নির্জন কোন স্থানে বনে জঙ্গলে বা যে কোনো স্থানে সে যখন আজান প্রদান করছে উচ্চকণ্ঠে আজান দিচ্ছে সেক্ষেত্রে সে মূলত আসলে একা অবস্থায় নেই কেননা আপনি সমস্ত স্থানে আল্লাহ সৃষ্টির মধ্যেই আছেন এবং হাসুরের দিনে তারা সবাই আপনার পক্ষে সাক্ষী দিবে সৃষ্টির সকলেই মুসলিম শুধুমাত্র কিছু মানুষ এবং জিন ছাড়া এবং এগারো নম্বর হচ্ছে পাকা বা যে ব্যক্তি পাকা চুল রেখে দেয় তাদের কি অবস্থা হবে রসুল্লাহ সাল্লাহাম বলেন যে ব্যক্তি পাকা চুল রেখে দেয় তার চুল হাসুরের ময়দানে আলো হয়ে যাবে যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে এবং এই অবস্থায় সে বড় হয়ে উঠে এবং একসময় তার মাথায় চুলগুলো পেকে যায় আল্লাহ সেই চুলকে হাসুরের ময়দানে নোর হিসেবে উপস্থাপন করবেন এবং এই ব্যক্তি হাসড়ের ময়দানে সম্মানিত হবে আমরা অনেক সময় পাকা চুল রাখতে চাই না কারণ এটাকে আমরা মনে করি যে বৃদ্ধ হয়ে যাওয়ার একটি লক্ষণ বলেছেন তুমি তোমার সাদা চুল ফেলে দিও না এটা বয়সের প্রতীক দেখে আমরা অনেক সময় যুবক বয়সে সাদা চুলকে ফেলে দিই কিন্তু রাসদুল্লাহ সাল্লাহ ইসলাম বললেন যে রেখে দাও কেননা হয়ে উঠবে এবং আল্লাহ প্রত্যেক সাদা চুলের জন্য পুরস্কার দিবেন এবং একস্তর করে মর্যাদা বৃদ্ধি করবেন প্রতিটি সাদা চুলের জন্য এবং রাসদুল্লাহ সাল্লাম আরও বলেছেন সাদা চুল হচ্ছে নূরের মতো তুমি যদি ফেলে দিতে চাও তাহলে ফেলে দিতে পারো এবং কে আছে যে মুমিনের নূরের প্রতীককে ফেলে দিতে চায় এবং পরবর্তী অংশটি হচ্ছে ওজু। অজুর মাধ্যমে আল্লাহ মুসলিমদের হাসার ময়দানে সম্মানিত করবেন এবং রাস্তা কপালের সামনে উজ্জ্বল দাগ এবং কপালে এবং পায়ে উজ্জ্বল দাগের কারণে ঘোড়া দের কে খুবই সুন্দর দেখায় এবং ঘুর এবং এখানে মুমিন বা মুসলিমদের সৌন্দর্যের জন্য রাসুল্লাহ সাল্লাহ ইসলাম ব্যবহার করেছেন মাধ্যমে মুমিনদের কপালে চেহারায় উজ্জ্বলতা আসবে এবং তাদের চেহারা নুরানি হবে এবং এই নুরানি চেহারা দ্বারা মোহাম্মদ সাল্লাহামের উন্মদর পৃথক করা যাবে তার সাল্লাহদেরকে সনাক্ত করবেন এই গুর এবং মহ্জিলেন দ্বারা অজুর কারণে তাদের অঙ্গ প্রত্যঙ্গ উজ্জ্বল এবং নুরানি হবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে আল্লাহাক শেষ বিচারের দিনে মোমিনদেরকে অলংকার প্রদান করবেন এবং আল্লাহ মুহমতাল্লাহ দেহের যে অংশে অজুর প্রাণী পৌঁছাচ্ছে সেই অংশে অলঙ্কার প্রদান করবেন মুসলিম শরীফের একটি হারিসি আমরা জানতে পারি সালাম সাল্লাহ করে বললেন যে ইনশাল রাসুল আমি দেখে যেতে পারতাম সাহাবিগন অবাক হয়ে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ আমরা কি আপনার ভাই নই রাসুল্লাহ সাল্লাহাম উত্তর দিলেন তোমরা আমার বন্ধু তোমরা আমার বন্ধু সাহাবি আমার ভাই হলো আমার সব উম্মত যারা এখনো পৃথিবীতে আসেনি সাহাবিগন আবার জিজ্ঞাসা করলেন আপনি তো তাদেরকে দেখবেন না তাহলে আপনি তাদেরকে চিনবেন কিভাবে রাসুল্লাহ সাল্লাহ বললেন ধরো একজন লোকের একটি ঘোড়া আছে আর সেই ঘোড়ার গুড় এবং তাহার দিল আছে অর্থাৎ কপালে এবং পায়ে উজ্জ্বল দাগ আছে এই ধরনের ঘোড়া একজন ব্যক্তির আছে তাহলে তো অনেক ঘোড়ার মধ্যেও তাকে চেনা যাবে সাহাবিগন বললেন হ্যাঁ রাসুল্লাহ সাল্লাহাম বললেন ওদুর কারণে শেষ বিচারের দিন আমার উন্মতের চেহারায় উজ্জ্বলতা থাকবে আমি তাদের সেই উজ্জ্বল নুরানি চেহারা দেখেই তাদেরকে চিনে নেব অর্থাৎ আমরা দেখতে পাই এই বিষয়টি সুন্দরভাবে রু করা এর মাধ্যমে দিন শেষ আমাদের উজ্জ্বল হবে এবং আলাহ দেহের যে সমস্ত অংশে অজুর পানি পৌঁছায় সেই সমস্ত অংশে মুমিনদেরকে অলঙ্কার প্রদান করবেন এবং এর থেকেও সম্মানিত আরেকটি পুরস্কার রাসুল্লাহ সাল্লাই তার হাদিসের মাধ্যমে এই ধরনের ব্যক্তিদেরকে তার ভাই হিসাবে চিহ্নিত করবেন মুসলিমদেরকে তিনি শনাক্ত করতে পারবেন এবং এরপর আসছে আমাদের আলোচনার শেষ অংশ আজকের আলোচনার শেষ অংশের ময়দানে সুপারিশ এবং প্রধান সফায়া এর অনুমতি শুধুমাত্র রাশ্লা সাল্লামকে দেওয়া হয়েছে কিন্তু সগীরা সাফায়া বা ছোট সাফায় দেওয়া হয়েছে আরো কিছু পূর্ণবানিকার বান্ধাদেরকে যেমন শহীদ এবং অন্যান্য ও এটা প্রদান করা হবে কিন্তু প্রধান সফা কর্তৃক প্রধান তারা শুধুমাত্র এবং শেষ বিচার দিন দীর্ঘ এবং এই দিনে শুরুতে থাকবে মানুষের ঠিক মাথার কয়েক হাত উপরে আলসু মোহামতা দিন কারো সাথে কথা বলবেন না কোন মানুষ আলাসমতালার সাথে কথা বলতে সক্ষম হবেনা আলসু মোহাম্মতাল্লাহ কারোর সাথে কথা বলবেন না এবং মানুষেরাও দাঁড়িয়ে থাকা ছাড়া আর কিছু করতে পারবে না এই প্রচন্ড গরমে মানুষ ঘামতে থাকবে তারা ক্ষুধার্ত এবং বিধ্বস্ত ক্লান্ত অবস্থায় উপনীত হবে কিন্তু আল্লাহাল তাদের কারোর সাথে কথা বলবেন না এবং এই মানুষেরা পরবর্তীতে আল্লাহর আম্বিয়াদের কাছে যাবে অনুরোধ করবে যেন তারা সুপারিশ করেন আল্লাহর কাছে জেনারাল আলসু মহামতাল এই বিচারের কাজকে শুরু করেন তারা এতটাই বিধ্বস্ত এবং ক্লান্ত অবস্থায় থাকবে যদিও অনেক মানুষ বুঝতে পারবে যে তারা জাহান্নামে যাবে এরপরও তারা বিচার শুরু করে দেওয়ার জন্য এই কিয়ামত দিবসের ভয়াবহতা অস্থিরতা থেকে মুক্ত হওয়ার জন্য তারা বলতে থাকবে যে জেনারাল আলু মহাম্মাল বিচার শুরু করে দেন এবং মহানবী সাল্লাহ সাল্লাম তিনি একদিন একটি দাওয়াতে খাবার খাচ্ছিলেন খাবারে তিনি একটি গ্রাস মুখে নিয়ে হঠাৎ করে সাহাবিদেরকে বললেন আমি হচ্ছি শেষ জামানার এবং শেষ দিনের নেতা আমি শেষ দিনের নেতা হব হাসুরের দিনে এবং আমি হব সকলের সাইয়েদ এবং নেতা এরপর তিনি নীরব হয়ে গেলেন সাহাবিগণ নীরব হয়ে গেলেন রাসুল্লাহ সাল্লাহ সালাম এরপর বললেন তোমরা জানতে চাইবে না কেন সাহাবিগন জানতে চাইলেন রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন যে কিয়মতের দিন আলোচক पूर्ववर्ती परवर्ती सकल मानुषित करा सकल के शनि देखते सूर्य मानुषिकी मानुशिता बंदी सह्य करते आर बाचते तक मानुषा एके अपर के बोलने देखे छो आज की, की दुरवस्थार मध्य पतीत होना प्रतिपालक सुपारिश करके चिंता भावना करब ना चलो आदम अल्ही তারা সবাই আদম আলাহি ইসাল্লামের কাছে এসে বলবে ইয়ে আদম আপনি মানুষের পিতা আলোচ আপনাকে আপনি হাতে সৃষ্টি করেছেন তিনি নিজে আপনার মধ্যে রুফ ফুঁকে দিয়েছেন তিনি আপনাকে করার জন্য নির্দেশ দিয়েছেন আপনি আমাদের সুপারিশ করুন আপনি কি দেখছেন না আমরা কি দুরবস্থায় আছি আপনি কি দেখছেন না আমরা কি বিপদে পড়েছি আদম আলাহিম বলবেন আমার প্রতিপালক আজ এমন রাগ করেছেন যা পূর্বে তিনি কখনো করেননি এবং ভবিষ্যতে কখনো এমন করবেন না से गाचर निषेध कर नुहर का नूह अपना कृतज्ञ पांडा अभिता कर सूपारिश कर देखें ना कि विपदे पर आज एम राग कर पूर्व केंद्र पर कैन जरूर बिुदे दुआ कर चिंता कर इब्राहिम आलामर का जाओ नफसि नफसिमार्बर सुहानल्लाह देखु शेष विचार दिन की मानसर सामने वास्तवता की शक्त फुटे उठे এই কঠিন বিপদের দিনে তারা আল্লাহেন্ট প্রধান যাপন করেছে কিন্তু আজকে এই কঠিন বাস্তবতা দেখে তারা সবাই বুঝে গেছে এরা আমাদের কোন কাজে আসবে না এবং যাদেরকে তারা দুনিয়াতে অবহেলা করত দুনিয়াতে যাদের কাছ থেকে তারা পলায়ন করতে এরিয়ে থাকতো সেই সমস্ত আল্লাহর আম্বিয়াদের কাছে তারা এবার ছুটে আসবে সেই দিনে তারা বুঝে নেবে এই আল্লাহ একমাত্র এবং তাই তারা দ্বারস্থ হবে তারা ইব্রাহিম তারা বলবে আপনি আল্লাহর নবী এবং পৃথিবীবাসীদের মধ্যে তার খলিল তার বন্ধু আপনি আমার জন্য সুপারিশ করুন আপনি কি দেখছেন না আমরা কি বিপদে পড়েছি তিনি বলবেন আমার প্রতিপালক কাজ এমন রাগ করেছেন যা পূর্বে তিনি কখনো করেননি এবং পরবর্তীতেও কখনো করবেন না আমি কিছু মিথ্যা বলেছিলাম তাই আমি আমার চিন্তা করছি তোমরা অন্য কারো কাছে যাও তোমরা আমার কি হবে এর কারণ হচ্ছে যে আল্লাহর আম্বিয়াগন তারা সামান্য কোন বিষয়ে অত্যন্ত সতর্কতা অবলম্বন করেছেন তারা আল্লাহর জবাব ভয় রাখেন এবং আমরা জানি যে ইব্রাহিম নিজের ক্ষেত্রে যে বিষয়গুলোকে মিথ্যা বলে মনে করেছেন সেগুলো আসলে মিথ্যা ছিল না একই ভাবে অন্যান্য নবীদের ক্ষেত্রে প্রযোজ্য তাদের এই সতর্কতার বহিপ্রকাশ ঠিক যেভাবে সালাহ পরার পর আমরা আস্তাক অথচের কিন্তু হিসেবে আস্তাক ফির তারা মুসা কাছে এসে বলবে হে মুসা আপনি আল্লাহাল রাসুল আল্লাহ আপনার সাথে কথা বলে আপনাকে ধন্য করেছেন আপনি আমাদের জন্য সুপারিশ করুন আপনি কি দেখছেন না আমরা কি বিপদে পড়েছি তিনি বলবেন আমার প্রতিপালক আজ এমন রাগ করেছেন যা পূর্বে তিনি কখনো করেননি এবং ভবিষ্যতে কখনো এমন করবেন না আমি একজন মানুষকে হত্যা করেছিলাম অথচ এটা ছিল অনিচ্ছাকৃত কিন্তু বিচার দিবসের ভয়াবহতার কারণে প্রত্যেক তাদের কাজগুলোকে ভয় করতে থাকবেন এবং মুসা আলাইসলাম বলবেন আমি একজন মানুষকে হত্যা করেছিলাম অথচ আমি এই ব্যাপারে আদিষ্ট ছিলাম না এখন আমি আমার চিন্তা করছি নাফসি নাফসি আমার কি হবে আমার কি হবে তোমরা ঈসা আলাহিসামের কাছে যাও তারা ঈসা আলাহিসামের কাছে এসে বলবে হে ইসা আপনি আল্লাহ রাসুল আপনি দোলনাথে থাকাকালী মানুষের সাথে কথা বলেছেন আপনাকে আল্লাহর বাক্য এবং তার পক্ষ থেকে রূপ হিসেবে আখ্যায়িত করা হয়েছে যা মরিয়মের কাছে পাঠানো হয়েছিল আপনি আমার জন্য সুপারিশ করুন আপনি কি দেখছেন না আমরা কি কঠিন বিপদে পড়েছি তিনি বলবেন আমার প্রতিপালক আজ এমন রাগ করেছেন যা পূর্বে তিনি কখনো করেননি আমার চিন্তা আমি করছি নাফসি নাফসি আমার কি হবে আমার কি হবে তোমরা মুহম্মদ সাল্লাই এর কাছে যাও তারা রাসুল্লাহ সাল্লা বলেন তারা আমার কাছে এসে বলবে হে মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহাম আপনি আল্লাহর রাসুল ও সর্বশেষ নবী আল্লা তাল্লাহ আপনার পূর্বের এবং পরের সকল গুনা ক্ষমা করেছেন আপনি আমাদের জন্য সুপারিশ করুন আপনি কি দেখছেন না আমরা কি বিপদে পড়েছি রাসুদুল্লা সাল্লা বলেন আমি তখন চলে আসব আরসের নিচে এবং আমি আমার প্রতিপালকের জন্য সিজা করব তখন আল্লাহ আমার জন্য তার রহমতকে উন্মুক্ত করে দিবেন এবং আমাকে এমন প্রশংসা এবং গুণগান আমার অন্তরে গেঁথে দিবেন যা আমার পূর্বে আর কাউকে দেওয়া হয়নি অতঃপর আমাকে বলা হবে হে মুহাম্মদ তোমার মাথা উঠাও প্রার্থনা করো দোয়া করো তোমার দোয়া কবুল করা হবে তুমি সুপারিশ করো তোমার সুপারিশ কবুল করা হবে রাসুল্লাহ সাল্লাহাম বলেন তখন আমি বলব হে আমার রব আমার চিন্তিতকে জান্নাতে প্রবেশ করাও তবে তাদেরকে যাদের কোনো হিসাব নিকাশ হবে না তাদেরকে জান্নাতের ডান পাশের দরজা দিয়ে প্রবেশ করাও অবশ্য অন্যসব দরজা দিয়েও তারা প্রবেশ করতে পারবে যার হাতে মুহাম্মদের জীবন তার শপথ রাসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেন চান্নাতের দরজার দুই পাশের প্রশস্ততা হবে মক্কা এবং বস্ত্র মধ্য দূরত্বের সমান রাসুলাম বলেছেন সকল আম্বিয়াকে সকল নবীকে কোন একটি বিষয় আল্লাহ চাইতে বলা হয়েছিল যে দুয়াটি আলাহাম কবুল করবেন এবং তাদেরকে অবশ্যই প্রদান করবেন এবং সকল আম্বিয়ারাই দুনিয়াতেই আলাহ সোহাম্মতালার কাছে একটি করে বিষয় চেয়ে নিয়েছিলেন যা আলাহ মোহাম্মতাল কবুল করেছেন এবং তাদেরকে প্রদান করেছেন কিন্তু রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই বিষয়টিকে স্থগিত রেখেছেন কিয়ামতের দিন উন্মতের জন্য সাফায়াত করার জন্য শেষ বিচারের দিন তিনি এরপর প্রত্যেককে তার আমল নামা এবং হিসাবে বই প্রতারণ করা হবে সবাইকে তাদের নিজের কৃতকর্মের জন্য জবাবদিহিত করতে হবে এটাই ছিল প্রধান সফায়া যারা রাসুল্লাহ সাল্লাম করবেন সমস্ত মানব বিচার শুরু করার জন্য এবং এরপর আরো কিছু ছোট ছোট সুপারিশ থাকবে যেগুলোকে বলা হচ্ছে এর পূর্বে ইনশাল আমরা আমাদের পরবর্তী আলোচনা করব বিচার দিবসের কিছু নামসমূহ এবং বিচারের কিছু মূলনীতি